Consumption of drugs, tobacco, and alcohol is injurious to health. This audio presentation does not endorse drug, tobacco, or alcohol abuse in any form. LSD, call me agrocom drug. Mr. Mitra, Mr. Mr. I am the only child, am child of my parents. I like mom. I dispensary, and no yeah, I was in my bed. I was in my मिर्ची नमस्कार प्रदोष प्रदोश चंद्र मित्रा मिर्ची 98.3 ते आज सुनबेषण प्रिय एक रहस्य एडभे जत कांडमांडुते এক আশ্চর্য মানুষ এক কথায় বলতে গেলে বাংলা চলচ্চিত্র ও বাংলা সাহিত্যে এক বিরাট ব্যক্তিত্ব একদিকে চলচ্চিত্র পরিচালনার জন্য যেমন পেয়েছেন অন্যদিকে তেমন সৃষ্টি করেছেন প্রফেসর শঙ্কু তারিণী কুড়ু ও আমার মতন সব চরিত্র আমার এই অ্যাডভেঞ্চার যত কাণ্ড কাঠমান্ডুতে प्रथम प्रकाशित है शारदिया देश पत्रिकाये फुल नवल हिसाब प्रकाशित है उन्नीसशाशी साल अगस्ट मासे बि प्रच्छद और अलंकरण कर स्वयं सत्यजित राने ससपेंसर आजकल गल्पटी पढ़ा हे आनंद पब्लिशार्सर फेलुदार समग्र द्वित खंड यह बीटी গল্পটি বলবে আমার সহকারী ও কুর্দত ভাই তপেশ আমার বন্ধু মিস্টার লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু এই অভিযানেও আমাদের সঙ্গে নিয়েছেন তপসের চরিত্রে রয়েছে ভূমিকায় রয়েছেন জগন্নাথ বসু অন্যান্য চরিত্রে মীর দ্বীপ ও অগ্নি এবং ফেলুদার ভূমিকায় আমি সব্যসাচী চক্রবর্তী শুরু হচ্ছে যারা জানে না তাদের জন্য বলা দরকার যে হক সাহেবের বাজার হলো আমরা যাকে নিউ মার্কেট বলি তারই আদি নাম দিল্লি মুম্বাই যোধপুর জয়পুর সিমলা সবই তো দেখলু আর আপনাদের সঙ্গে দেখলুম কিন্তু শুনেই ফায়ার বলল। এই কাজটা হলে কলকাতার অর্ধেক কলকাতাত্ব চলে যাবে সেটা কি এরা বুঝতে পারছে না নগরবাসীদের কর্তব্য প্রয়োজনে অনশন করে এই ধ্বংসের পথ বন্ধ করা আমরা তিনজন গ্লোবে ম্যাটিনিতে এ প্যান্ড সুপারের দেখে বাইরে এসে নিউ মার্কেটে যাব বলে স্থির করেছি লালমোহনবাবুর টর্চের ব্যাটারি আর ডট পেনের রিফিল কেনা দরকার আর ফেলুদাও বললো কলিমুদ্দির দোকান থেকে ডালমুট নিয়ে নেবে বাড়ি ডালমুট নিয়ে গেছে অথচ চায়ের সঙ্গে ওটা চাই চাই তাছাড়া লালমোহন বাবুর একবার মার্কেটটা ঘুরে দেখা দরকার কারণ কালই কি এই মার্কেটটাকে সেন্টার করে একটা ভালো ভুতুড়ে গল্পের প্লট ওর মাথা এসছে ট্রাফিক বাঁচিয়ে রাস্তা পেরিয়ে প্রাইভেট গাড়ি ও ট্যাক্সির লাইনের ফাঁক দিয়ে এগোনোর সময় প্লটের খানিকটা আভাস তিনি আমাকে দিলেন একজন লোক রাত্রিরে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে দেখে কি সে ভিতরে আটকা পড়ে গেছে লোকটা রিটায়ার্ড জজ অনেকে ফাঁসিতে ঝুলিয়েছে বোঝো তপেশ এই বিশাল হক সাহেবের বাজার সব দোকান বন্ধ সব বাতি নিবে গেছে শুধু লিনস স্ট্রিটের দিকের কোলাপসেবল গেটের ভিতর দিয়ে আসা রাস্তার ক্ষীণ আলো এ যেটুকু দেখা যায় গলিগুলোর এমাতা থেকে ওমাতা খা খা করছে আর তারই মধ্যে কেবল একটিমাত্র দোকান খোলা একটা কিউরিয়র দোকান তাতে টিন আলো তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা কঙ্কাল হাতে তার ছোড়া খুনির কঙ্কাল যে খুনিকে ফাঁসি কাটে ছড়িয়েছিলেন ওই জৎ সাহেব যেদিকে পালাতে যান মোড় ঘুরেই দেখেন সামনে সেই কঙ্কাল হাতে ছোড়া ড্রিপিং উইথ ব্লাড আমি মুখে কিছু না বললেও মনে মনে বললাম ভদ্রলোক ভেবেছেন ভালোই তবে ফেলুদার হেল্প না নিলে গল্পের গোড়ায় গল থেকে যাবে জজ সাহেবের আটকে পড়ার বিশ্বাসযোগ্য কারণ খুঁজে বার করা জটায়ু সামনে মোহনজের কাপড়ের দোকানের ডানপাশ দিয়ে ঢুকে বাঁয় ঘুরে গুলাবের ঘড়ির দোকান পেরিয়ে ডাইনে একটু গেলেই একটা তেমাথার মোড়ে ইলেকট্রিক্যাল গুডস এর দোকান ব্যাটারি সেখানেই পাওয়া যাবে আর তার উল্টো দিকেই পাওয়া যাবে রিফিল দে ইলেকট্রিক্যালস মালিক ফেলুদার ভক্ত देख एक गमस्कार कर लोक ढुकलिका पत्ला दाड़ी गुप नहीं सदा बुशार्ट कलो पैंट और हाथ प्लस मित्र भद्रलोक फिलुदार दिखे तक हेसे प्रश्न लोक तो भद्रोक कि गला खाकर संगे देखा আপনি কাল বাড়ি থাকবেন কি ভদ্রলোকের সরি বলার কারণ আর কিছুই না পেন থেকে সামান্য বেগুনি কালি লিক করে ফেলুদার আঙুলে লেগেছে আমি জানি ফেলুদা পুরোনো ধরনের ফাউন্টেন পেনই পছন্দ করে বলে তাতে হাতের লেখা নাকি আরো ভালো হয় কিন্তু মাঝে মাঝে লিক করে বলে ইদানিং ব্যবহার করছে ভদ্রলোক চলে যাবার পর মুহূর্তে সামনের দোকান থেকে রিফিল কিনে এনে প্রশ্ন করলেন জটায়ু ফেলুদা একটা নিঃশব্দ হাসি ছাড়া আর কোনো মন্তব্য করল না তিনজনে রওনা দিলাম ডাল মুহন একবার লোডশেডিং এর মধ্যে এসে দেখি সারা মার্কেটটার উপর যেন মৃত্যুর ছায়া নেমে এসছে আজ আলো থাকায় ভোল পাল্টে গেছে পদে পদে কানে আসছে এপাশ ওপাশ থেকে ছুড়ে মারা আর আমরা তারই মধ্যে এঁকে বেঁকে এগিয়ে চলেছি ভিড় বাঁচিয়ে ফেলুদার লক্ষ্য একটাই কিন্তু দৃষ্টি ডাইনে সামনে যদিও তার জন্য ঘাড় ফেরাতে হয় না চোখ ফেরালেই হলো আর তাতেই মনের মধ্যে অবিরাম ছাপা হয়ে যাচ্ছে ছবি আর কথা যেগুলো পরে কখন কোন কাজে লাগবে কে জানে আমি জানি লালমোহনবাবু অত কসরত করে খাতায় যা লিখছেন ফেলুদার মাথায় তা আগেই লেখা হয়ে যাচ্ছে তাই ভিড় বেশি তারা বেশি কেনা তাগিদ বেশি পড়লাম এ দোকানবাবু বলে কলিমুদ্দি তার কাজে লেগে গেল তিব্বি লাগে দু হাতে ঠোঙা ধরে ঝাঁকিয়ে মিশানোর ব্যাপারটা আর সেই সঙ্গে टका नुनता जीवे जल आना गंध हमें गरम ठोगा हाथे नहींटे टाका बार करते गो देखे फेलुद एक बार स्टैचू कारणटा स्पष्ट पश दिए सम्पूर्ण अग्राह्य लोकटाइ मुहूर्ते मार्केट भेतर दिखे चले गल से हल मिस्टर बाटरार डुप्लीकेट টুইন চাপা গলায় মন্তব্য করলেন জটায়ু সত্যি যম ছাড়া এরকম হুবহু মিল তো কল্পনা করা যায় না তফাত শুধু শার্টের রঙে এরটা গাঢ় নীল হয়তো কাছ থেকে সময় নিয়ে দেখলে আরো তফাত ধরা পড়ত কিন্তু সেও নিশ্চয়ই খুব সূক্ষ্ম অবশ্য আরেকটা তফাত এই যে ইনি ফেলুদাকে আদপেই চেনেন না এতে অবাক হবার কিছু নেই ভাই থেকে থাকলে মহাভারত হয়ে যাবে না। সে অপনার নীলগিরি বিন্দল্লি ওয়েস্টার্ন ঘাটস যাই বলুন না কেন পাহাড়ের মাথায় যদি বরপ না থাকে তাকে আমি পাহাড়ি বলবো না এবার পুজোয় পাহাড়ে যাবার কথাটা কদিন থেকেই হচ্ছিল নতুন উপন্যাস বেরিয়ে গেছে লেখা তাগিদ নি তাই বাবু তার সেকেন্ড হ্যান্ড সবুজ অ্যাম্বাসডারে রোজই বিকেলে আসছেন আড্ডা দিতে কাশ্মীরটা আমাদের কারুরই দেখা হয়নি কিন্তু ওখানকার অক্টোবরের শীত সহ্য হবে না সেটা বোধ নিজেই বুঝতে পেরে লালমোহনবাবু দু একবার কাশ কাশ করে থেমে গেছেন একটা অ্যাটলাস পড়ে আছে সামনের টেবিলে চার ডালমুটের পাশে সেটা খুলে বোধ হয় ভারতবর্ষের ম্যাপটা একবার দেখার ইচ্ছে ছিল ভদ্রলোকের এমন সময় কলিং ব্যাল श्रीनाथ बचर क्या कर संगे संगे पेयला चाज भाईर भुरु तलार ठोटा कत प्रश्न ही बोझा गया मिनिट पाँच सतर मध्य নিউ মার্কেটে দেখেছি আমি কাঠমান্ডুর একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করি সান ট্রাভেলস আই এম দ্য পি আর ও তো আমাকে কাজের জন্য ক্যালকাটা বোম্বে ডেলি যেতে হয় মাঝে মাঝে আমার অফিসের কাছে একটা ভালো রেস্টরাঁ আছে ইন্দিরা তো সেখানেই লাঞ্চ করি আমি এভরিডে লাস্ট মানডে গেছি ওয়েটার বলছে আপনি তো আধ ঘন্টা আগে লাঞ্চ করে গেলেন আবার কি ব্যাপার বুঝুন মিস্টার মিত্রা আরও দু একজন চেনা লোক ছিল তারাও বলল তারা নাকি আমাকে দেখেছে ধ্যান আই হ্যাড টু টেল দ্যাম কি আমি আসি নি? তখন ওয়েটার বলে কি ওর সাসপেনশন হয়েছিল কারণ যে লোক খেতে এসেছিল হি হ্যাড আ ফুল লাঞ্চ উইথ রাইস অ্যান্ড কারি অ্যান্ড এভরিথিং আর আমি খাই স্রিফ কাপ কফি ম্যাক্স বাটরা দম নিতে থামলেন আমরা তিনজনেই যাকে বলে উৎকর্ণ হয়ে শুনছি বাবু বেশি মনোযোগ দিলে মুখটা হা হয়ে যায় এখনো সেই অবস্থা মিস্টার বাটরা চায়ে একটা চুমুক দিয়ে আবার শুরু করলেন আমি ক্যালকাতায় এসেছি পরশু সানডে কাল সকালে হোটেল থেকে বেরোচ্ছি বাইদবে আমি আছি গ্র্যান্ডে ফ্র্যাঙ্ক রসে যাবো টু বাই সাম অ্যাসপিরিয়েন্ট আপনি জানেন বোধহয় হোটেলের ভেতরেই একটা কিউরিয়র দোকান আছে তো সেটার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ শুনি ভেতর থেকে আমায় ডাকছে মিস্টার বাত্রা প্লিজ কামিয়া ফর মোমেন্ট কী ব্যাপার গেলাম ভিতরে সেলসম্যান একটা একশো টাকার নোট বার করে আমাকে দেখাচ্ছে বলে মিস্টার বাত্রা আপনার নোটটা জাল নোট নো ওয়াটার মার্ক প্লিজ চেঞ্জ মাথায় বাজ পড়লো মিস্টার মিত্রা আমি তো নি আমি থাকি কাঠমান্ডুতে ক্যালকাটা এসে গ্র্যান্ড হোটেলের দোকান থেকে আমি নেপালের জিনিস কিনবো কেন নেপালে তো ও জিনিস আমি হাফ প্রাইস এ পেয়ে যাবো আপনাকে নোটটা বদলে দিতে হল অনেকবার বললাম যে not the same person. এমন ভাবে আমার দিকে চাইতে লাগলো লম্বা ছাইটা ফেলে দিয়ে ফেলুদা পড়ল আপনি বেশ অসহায় বোধ করছেন সেটা বুঝতে পারছি আমার রেগুলার প্যানিক হচ্ছে কখন কি করবে তার তো কোন ঠিক নেই না খুবই অদ্ভুত ব্যাপার আপনার কথা আমার পক্ষে বিশ্বাস করাই কঠিন হতো যদি না আমরা নিজের চোখে সেই লোককে দেখতাম কিন্তু তাও বলতে বাধ্য হচ্ছি আমি ব্যাপারে কিভাবে করতে পারি ঠিক বুঝতে না সেটা ঠিক এখন আমি তো কাল কাঠমান্ডু ফিরে যাচ্ছি ভরসা কি যে সে লোক আমার পিছিয়ে পিছিয়ে যাবে না আর সেখানেও আমাকে হ্যারাস করবে না এ তো বুঝতে পারছি যে সে লোককে আমি না দেখলেও সে আমাকে দেখেছে আর কথা বলা নেই বেশি বললে সময় নষ্ট হবে তখন পাটা এমন ভাবে নামিয়ে নেয় যে তাতেই বেশ বোঝা যায় এবার আপনি আসুন আজও তাই করলো আর তাতে ফল হল মিস্টার বাটরা উঠে পড়লেন বুঝলাম কতটা ভদ্রতার খাতিরেই ফেলুদা বলল আশা করি কাঠমান্ডুতে গিয়ে কোন অসুবিধেই পড়তে হবে না আপনার আপনার সঙ্গে আলাপ হয়ে গেল খুব প্রশংসা শুনেছি সর্বেশ্বর সহায় ফেলুদার এক মক্কেল কোডার মায় থাকেন হাজারিবাগে তার একটা বাংলো প্রায় খালি পড়ে থাকে আমরা একবার সেখানে গিয়েছিলাম দিন দশেক কাটমান্ডুতে কোনো গোলমাল দেখলে আপনি পুলিশে খবর দিয়ে দেবেন এইসব লোকে দরকার চলে যাবার পর বাবুই প্রথম মুখ খুললেন আশ্চর্য পরদিন সকালে যে ঘটনাটা ঘটল বলা যেতে পারে সেটা থেকেই আমাদের এই অ্যাডভেঞ্চারের শুরু অবশ্য সেটার বিষয় বলার আগে গতকাল রাতের টেলিফোনের কথাটা বলা দরকার কলকাতায় অক্টোবর মাসেও মাঝে মাঝে আকাশ কালোটালো করে বৃষ্টি এসে যায় কালো তাই হল বাবু সাধারণত বিকেলে এলে আটটা সাড়ে আটটা পর্যন্ত থাকেন কাল সাতটা নাগাদ মেঘের গর্জন শুনে হন্তদন্ত হয়ে উঠে পড়লেন বরঞ্জ কাল সকালে আসা যাবে তপেশ এ নিউ মার্কেটের প্লটটা আরও খানিক এগিয়ে গেছে বুঝলে তোমার একটা ওপিনিয়াম নেওয়া দরকার তো বৃষ্টি এলো আটটায় আর ফোনটা আগে হ্যাঁ নমস্কার আমার নাম অনিকেন্দ্র সোম আমি বলছি সেন্ট্রাল হোটেল থেকে বলুন আপনার সঙ্গে একটু দরকার ছিল দেখা করা যাবে কি এর বেশি বলা যাবে না আমারও অবশ্য তাই মনে হয়েছিল মনে মনে বললাম সকালে বাটরা বিকেলে সোম মককেলে লাইন লেগে গেছে আজকাল ফেলুদার সঙ্গে আমিও যোগব্যায়াম করি সকাল আটটার মধ্যে স্নান টান সেরে দুজনেই সারাদিনের জন্য তৈরি সাড়ে আটটায় বাবু ফোন করে বললেন সেদিন নিউ মার্কেটে একটা দোকানের উইন্ডোতে নাকি একটা লাইট গ্রিন জারকিন দেখেছেন সেইটার দরটা জেনেই আমাদের বাড়িতে চলে আসবেন বুঝলাম ভদ্রলোক হিল স্টেশনে যাওয়ার তোরজোর আরম্ভ করে দিয়েছেন পৌনে দশটাতেও যখন অনিকেন্দ্র সোম এলেন না তখন ফেলুদার হাত থেকে খবরের কাগজটা পাশে ফেলে মাথা নাড়ার ভাবটা দেখে বুঝলাম বাঙালিদের পাংচুয়ালিটির অভাব নিয়ে একটা তেতো মন্তব্য করার জন্য তৈরি হচ্ছে ফেলুদা দশ মিনিটের মধ্যে ফোনটা বেজে উঠল হ্যালো মার্ডার ভিক প্রশ্নটার মধ্যে একটা ভোড়কে দেবার ভাব থাকলেও আসলে সেটা যে হালকা বুঝতে অসুবিধা হয় না প্রশ্নকর্মাসম্বর ঘর অনেকেন্দ্র সঙ্গী চেনা নাকি পরিচয় হবার কথা ছিল আজ কিভাবে খুন হলো মর্নিং জানতে পারবেন ঠেলে নিয়ে গিয়ে তার গাড়িতে তুলে নিজে উঠে তার পাশে বসে ফেলুদা ড্রাইভার হরিপদবাবুকে বলল সেন্ট্রাল হোটেলে ট্রাফিক তার মধ্যেই সম্ভব স্পিডে চলেছে আমাদের গাড়ি আমি সামনে বসে একবার ঘাড় ঘুরিয়ে পেছনে দেখেই বুঝেছি বাবুর অবস্থা বিনা মেঘে বজ্রাখাতের মতো এটাও তিনি জানেন যে এই অবস্থায় ফেলুদাকে কোনো প্রশ্ন করে কোনো উত্তর পাবেন না হোটেলে পৌঁছে যেটা জানা গেল তা মোটামুটি এই রবিবার সন্ধ্যেবেলা অনিকেন্দ্র সোম এসে হোটেলে ওঠেন খাতা থেকে জানা যাচ্ছে তিনি থাকেন কানপুরে কাল তার চলে যাবার কথা ছিল আজ ভোর পাঁচটায় নাকি একজন লোক এসে তার খোঁজ করেন তাকে বলা হয় সোম থাকেন তেইশ নম্বর ঘরে দোতলার ঘর তাই আগন্তুক লিফটে না উঠে সিঁড়ি দিয়েই ওঠেন আর মিনিট পনেরো বাদেই নাকি চলে যান চেহারার বর্ণনা হলো মাঝারি হাইট পরিষ্কার দাড়ি দাড়িগোপ নেই পরনে ছাই রঙের প্যান্ট আর নীল বুশ শার্ট দারোয়ান বলল যে ভদ্রলোক নাকি একটা ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছিলেন মিস্টার সোম আটটায় ব্রেকফাস্ট চেয়েছিলেন রুম বয় ঠিক সময় গিয়ে দরজার বেল টিপে কোনো সাড়া পায়নি তারপর ডুপ্লিকেট চাবি দিয়ে ঘর খুলে দেখে দরজার সামনেই পড়ে আছে মিস্টার সোমের মৃতদেহ অস্ত্রটা হচ্ছে একটা নেপালি কুকুরি সেটা মেরেছে বুকের মুক্ষম জায়গায় এবং সেটাকে আর বার করা হয়নি তেইশ নম্বর ঘরে পুলিশ খানা তল্লাশি করছে তবে জিনিস বলতে বিশেষ কিছুই নেই একটি মাত্র ছোট ভিআইপি ব্যাগ তাতে দিন তিনেকের ব্যবহারের জন্য জামা কাপড় টাকা পয়সা কিছুই পাওয়া যায়নি অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে সেগুলো আততাই সরিয়েছে ফেলুদা লাশ দেখে এসে বলল ভদ্রলোক রীতিমতো সুপুরুষ ছিলেন বয়স তিরিশের বেশি নয় রুম বয়ের সঙ্গে কথা বলে জানা গেল যে মিস্টার সোম সিগারেট খেতেন না ড্রিঙ্ক করতেন না রিসেপশনে বসেন মিস্টার লতিফ তিনি বললেন মিস্টার সোমনা নাকি গতকাল বেশিরভাগ সময়টাই হোটেলের বাইরে ছিলেন ফিরে আসেন বৃষ্টি নামার ঘন্টাখানেক আগে আজ ভোর ছাড়া ওর কাছে কোনো ভিজিটার আসেনি কেউ টেলিফোনেও ওর খোঁজ করেন তবে হ্যাঁ এই হোটেলের ঘরে টেলিফোন নেই তাই মিস্টার সোম নাকি কাল রাতে রিসেপশন থেকে ডিরেক্টরি দেখে একটা নাম্বার বার করে কাকে যেন টেলিফোন করেন এবং করার পর নিজের নোটবুকের নাম্বারটা লিখে নেন যে নোটবুকে ফেলুদার নাম্বারটা ছিল সেটা পাওয়া যায় বলতো একটা পাতা খুলে আমার দিকে এগিয়ে দিল ফেলুদা আমি বললাম লেখাটা মাঝে মাঝে কেঁপে গেছে বিশেষ করে এই যে ঘাঁটি কথাটা তো প্রায় পড়াই যাচ্ছে না কথা বলছে ঘন্টায় ছশো মাইল হতে পারে আমার বিশ্বাস ঘাটি কথাটা লেখার সময় প্লেনটা একটা সেবার বম্বে যাওয়ার সময় মনে আছে সবে মাত্র কফিতে চুমুক দিয়েছে আর মশাই কফি অন্ন নালিতে না গিয়ে শ্বাস ঢুকে বিষম টিশম লেগে একেবারে কেলেঙ্কারি ব্যাপার ফেলুদা লেখাগুলো নিজের খাতায় টুকে নিয়ে নোটবুকটা বাবুকে ফেরত দিয়ে দিল আমরা কানপুরে জানিয়ে দিচ্ছি ওই লাশ শনাক্ত করার একটা ব্যাপার আছে তো বললেন মোহিম দত্তগুপ্ত আমার বিশ্বাস রাত্রিরে দিল্লি থেকে একটা ফ্লাইট আছে যেটা কানপুর হয়ে আসে গত রবিবারের ফ্লাইটে অনিকেন্দ্র সোম নামে কোন প্যাসেঞ্জার ছিল কিনা সেটাও খোঁজ করে দেখতে পারেন তবে আমার ধারণা লোকটা কোনো পাহাড়ি জায়গা থেকে আসছে কেন বলুন তো এক জোড়া মাউন্টেনারিং বুট দেখলাম তার একটা তলায় এক টুকরো ফার্ন লেগে রয়েছে যেটা পাহাড়েই থাকা স্বাভাবিক মোহিমবাবু বললেন নতুন কোন তথ্য পেলেই জানিয়ে দেবেন বিশেষ করে কুকরির হাতলে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেল কিনা আর গ্র্যান্ড হোটেলে ঢুকেই প্যাসেজের পথে নোটবুকে তিনটে পাতায় যে লেখাগুলো ছিল সেগুলো দেখালো ফেলুদা প্রথম পাতায় দু লাইন লেখা নাম্বার অনলি এল এস ডি কি দ্বিতীয় পাতায় তিন লাইন ওয়ান ঘাঁটি এখানে না ওখানে থ্রি রিং আপ পি সি এম ডিডিসি তৃতীয় পাতায় শুধু আমাদের বাড়ির ফোন নাম্বার ফরিন কারেন্সি ঘটিত ব্যাপার নাকি দৌলতের খ্যাতি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আজকাল বৈজ্ঞানিকরা বলেন মানুষের মগজে সেরোটিন বলে একরকম রাসায়নিক পদার্থ আছে যেটা মানুষকে সুস্থ মস্তিষ্কে ভাবতে বুঝতে চিন্তা করতে সাহায্য করে নাকি মাত্রা কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য মানুষ তাই একটা অবাস্তব জগতে বিচরণ করে ধরুন এই চরুঙ্গিকে মনে হতে পারে নন্দন কানন বলেন কি এই জিনিসও কিনতে পাওয়া যায় নাকি তা যায় বই কি তাই বলে কি আর দে মেডিকেল স্টোর গিয়ে চাইলে পাবেন এসব পাওয়া যায় গোপন আস্তানায় গ্লোব সিনেমার পেছন দিকে একটা হোটেল আছে সেখানে গিয়ে তাদের সঙ্গে মিশলে পরে সুগার সুগার কিউব কিউব পেলেও পেতে পারেন চার একটা ডেলা দেখেননি তার মধ্যে পোড়া থাকে এক কণা এলএসি এই এক কনার তেজ আপনার ভাষায় ফাইভ থাউজেন্ড হর্স পাওয়ার অবশ্যই এলএস সেবন করে সাময়িক স্বর্গবাস নরকবাস দুই হতে পারে সেটা কে খাচ্ছে তার উপর নির্ভর করে সিঁড়ি নামছে মনে করে সাততলার ছাতের দাঁড়িয়ে শূন্য খুনটা হয়েছিল মঙ্গলবার সকালে বৃহস্পতিবার দুপুরে ফেলুদার ফোন এলো মোহিম দত্তগুপ্তর কাছ থেকে খবর আছে অনেক অনিকেন্দ্র সুম কানপুরের আইআইটিতে পড়াতেন সেখানে তার কোনো আত্মীয় থাকে না তবে তারা খবর পাঠান যে কলকাতায় অনিকেন্দ্র সোমের এক ভাই থাকে সে নাকি স্টেট ব্যাংকে চাকরি করে পুলিশ তার হদিশ করে ভদ্রলোক নাকি খবরের কাগজে তার দাদার মৃত্যু সংবাদটা মিস করে গেছিলেন যাই হোক তিনি লাশ শনাক্ত করে যান এবং বলেন যে অনিকেন্দ্র বাবু নাকি তার আত্মীয় স্বজনের সঙ্গে বিশেষ যোগাযোগ রাখতেন না কলকাতায় প্রায় আসতেন না বললেই চলে তবে দাদা একটু খামখেয়ালি হলেও নির্ভীক স্বাধীন যেটা পুরুষ ছিলেন সেটা ভাই স্বীকার করেন দু নম্বর কুকুরিতে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি অর্থাৎ খনি অত্যন্ত সাবধানী লোক যে ভাবে যে অ্যাঙ্গেলে ছোড়া বুকে ঢুকেছে তাতে মনে হয় খনি ন্যাটা বা লেফট হ্যান্ডেড গ্র্যান্ড হোটেলের কিউরীয় দোকানের মালিক ছোরাটা দেখে চিনেছেন এবং বলেছেন সেটা তারা বিক্রি করেন সোমবার সকালে মিস্টার বাটরা নামে একজন ব্যক্তিকে ইনি গ্র্যান্ড হোটেলেই ছিলেন এবং যেদিন খুন হয় সেদিন ইন্ডিয়ান এয়ারলাইন্স এর সকাল নটার ফ্লাইটে চলে যান কাঠমান্ডু তিন নম্বর কানপুর হয়ে আসা দিল্লির রবিবারের ফ্লাইটে অনিকেন্দ্র সোম বলে কোনো যাত্রী ছিল না তবে রবিবারের অন্য সব ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্ট দেখে পুলিশ জেনেছে সেদিন কাঠমান্ডু টু ক্যালকাটা ফ্লাইটে অনিকেন্দ্র সোম নামে একজন প্যাসেঞ্জার ছিলেন এক ঘন্টা লেট ছিল সেটা দমদমে ল্যান্ড করে সাড়ে পাঁচটায় মহিমবাবু শেষ কথা বললেন এই যে খুনি যখন বিদেশে ভাগলওয়া তখন এখান থেকে কিছু করার কোনো সোজা রাস্তা নেই কেসটা আপাতত চলে যাচ্ছে সিআইডি হোমিসাইড কাছে সেখান থেকে দিল্লির হোম ডিপার্টমেন্টে জানালে পর তারা আবার নেপাল সরকারের কাছে অনুরোধ জানাবেন এই খুনের তদন্তে সহায়তার জন্য নেপাল সরকার সম্মতি জানালে পর এখান থেকে সিআইডির লোক চলে যাবে কাঠমান্ডু ফেলুদা ফোনটা রাখার সময় শুধু একটা কথাই বললো এরপর দুটো দিন ফেলুদার কথা একদম বন্ধ তবে ও যে গভীরভাবে চিন্তা করছে সেটা ওর ঘন ঘন পায়চারি মাঝে মাঝে অথচার টোটালি মৌনিক ভদ্রলোক শেষটায় যা বলার আমাকেই বললেন এবং মুদ্রা ব্যাপারটা এই যে উনি নাকি গতকাল এক আশ্চর্য পামিস্টের কাছে গিয়ে হাত দেখিয়ে এসেছেন বুঝলে ভাই তপেশ ভদ্রলোকের নাম হচ্ছে মৌলিনাথ ভট্টাচার্য শুধু যে দুগ্ধর্ষ হাত দেখে তা নয় অরিজিনাল রিসার্চ আছে বললেন মানুষের মতো বাঁদরের হাতেও নাকি রেখা থাকি। আর সে রেখা পড়াও যায় আমাদের চিড়িয়াখানা একটা সিমপাঞ্জি আছে মৌলীবাবু কিউরেটারকে বলে স্পেশাল পারমিশান নিয়ে যে লোকটা শিমপাঞ্জিটা দেখাশোনা করে তাকে সঙ্গে নিয়ে ঢুকে গিয়েছিলেন কাঁচার ভেতর বলেন। ভারী ভব্য জানোয়ার দশ মিনিট ধরে হাত বাড়িয়ে বসেছিল টু শব্দটি করেনি কেবল বেরোবার সময় নাকি ভদ্রলোকের কাঁচাটা টেনে খুলে দেয় হুইচ মে বি অনিচ্ছাকৃত যাই হোক হেডলাইন লাইফলাইন, লাইন হার্ট লাইন ফেট লাইন সব আছে ওই বাঁদরের হাতে ওটা মরবে এইট্টি থ্রির অগাস্টে অ্যাট দ্য এজ অফ থার্টি আমি ডায়রিতে নোট করে নিয়েছি তপেশ আমার তো মনে হয় ফলে যাবে তুমি কি বলো ফললে নিশ্চয়ই একটা অদ্ভুত ব্যাপার হবে কিন্তু আপনাকে কি বললেন সে তো আর এক মজা বছর পাঁচেক আগে কৈলাসব স্ট্রিটে এক পামিসকে হাত দেখিয়েছিল তিনি বলেছিলেন ফরেন ট্যুর নেই এনেই দেখিয়ে দিলেন স্পষ্ট রয়েছে না হয়ে যায় না বাবু লালমোহনবাবু হতাশন্নি পরদিনই সকালে চা খেতে খেতে ফেলুদা বলল বুঝলি মন বলছে অল রোজ লিড টু নেপাল তার মধ্যে কিছু রাস্তা বেশ সরপিল অতএব নেপাল যাওয়াটা ফেলুমিতের কর্তব্য ইন্ডিয়ান এয়ারলাইন্সে কাঠমান্ডু ফ্লাইটে তিনজনের টিকিট কিনে লন্ড্রি থেকে গরম জামা আনিয়ে পুষ্পক ট্রাভেলসের বাবুকে দিয়ে ওখানকার হোটেল বুক করার কথা বলে দিয়ে আমাদের রওনা হতে আরও তিন দিন লেগে গেল এরই মধ্যে একদিন আমি ফেলুদাকে জিজ্ঞেস করলাম তোমার কি ধারণা গেছে। খুন করে দেশের মধ্যে খুনি নিশ্চিন্ত যুক্তরাষ্ট্রে খুন করে অনেকে সীমানা পেরিয়ে পালিয়ে যায় মেক্সিকোতে শুনেছিস তো ভারত আর নেপালও তো সেই একই ব্যাপার যাবার আগের দিন সকালবেলা বাবু এসে বলে গেলেন বা ধরেছিল কিনা সেটা লক্ষ্য করেছিলেন এই রে লালমোহনবাবু জিপ কেটে বুঝিয়ে দিলেন তিনি সেটা করেননি তাহলে আপনার স্টেটমেন্টের কোন মূল্য নেই লোক তিনি ভিউটা যে কতটা ভালো সেটা যে না দেখেছে তাকে বলে বোঝানো মুশকিল স্বপ্নেও কি ভাবা যায় যে কলকাতার মাটি ছেড়ে আকাশে ওঠার দশ মিনিটের মধ্যে ডান্দিকে দেখতে পাব দূরে ঝলমল করছে আমাদের সেই ছেলেবেলা থেকে চেনা কাঞ্চনচঙ্খা আর তার পরেই অবশ্য শুরু হল সারা ডান্দিকটা জুড়ে ভিড় করে দাঁড়িয়ে থাকা বিখ্যাত সব পর্বত শৃঙ্গ যার অনেকগুলোই কোনো না কোনো সময় কোনো না কোনো দেশের বিখ্যাত পর্বতারোহী দলগুলোকে চুম্বকের মতো টেনে নিয়ে গেছে দেশে যে এই প্লেনের অধিনায়ক সেটা আগেই ঘোষণা করা হয়েছিল। আমরা জানলা দিয়ে মন্ত্রমুগ্ধের মতো বরফের চুড়ো দিকে দেখছি এমন সময় একজন বাঙালি এয়ার হস্টেস এসে ফেলুদার উপর ঝুঁকে পড়ে বললেন ক্যাপ্টেন একবার আপনাকে ককপিটে পেটে ডেকেছেন ফেলুদা উঠবার জন্য তৈরি হয়ে মেয়েটিকে বলল আমার পরে এরা দুজন আপনারা তিনজনই আসুন না तकपीटे जैगा खुबी कम तब फेलुदारे दिए और गलाजने पर चूड़ लाइन डान दिखा बाए घूर প্লেন যেদিকে যাচ্ছে সেদিকে একটা প্রাচীর সৃষ্টি করেছে দূরত্ব যতই কমে আসছে শৃঙ্গগুলো ততই ফুলে ফেঁপে চাঙিয়ে চিতিয়ে উঠছে কোপাইলেটের হাতে একটা হ্যাডলি চেজের বই তিনি সেটাকে বন্ধ করে পর পর চূড়াগুলো চিনিয়ে দিলেন কাঞ্চনজঙ্ঘার পরেই মাকালু আর তার দুটো চুড়ো পরেই এভারেস্ট মিনিট পাঁচের ককপিটে থেকে আমরা ফিরে এলাম এক ঘন্টা লাগে কাঠমান্ডু হোস্টেস চা দিয়েছিল। সেটা শেষ না হতে হতে বুঝতে পারলাম প্লেন নিচে নামতে শুরু করেছে। জানলা দিয়ে চেয়ে দেখি ঘন সবুজ ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না এই সেই বিখ্যাত তেরাই এরপরে মহাভারত পাহাড় পেরিয়েই কাঠমান্ডু ভ্যালি সামনে একটা বিশাল সাদা মেঘের কুণ্ডুলি আমাদের প্লেনটা তার মধ্যে ঢুকতেই বাইরে দৃশ্য মুছে গেল আর সঙ্গে সঙ্গে একটা ঝাঁকুনি শুরু হল মিনিট খানে অবস্থায় চলার পর হঠাৎ মেঘ সরে গেল ঝাকুনি থেমে গেল আর ঝলমলে রোদে দেখতে পেলাম নিচে বিছিয়ে আছে এক আশ্চর্য সুন্দর উপত্যকা এই যে ফরেন কান্ট্রি সে বলে দিতে হয় না মোশাই ঢোক গিলে কানে তালা ছাড়িয়ে অবাক চোখ করে বললেন বাবু। কথাটা ঠিকই ভারতবর্ষে এমন জায়গা নেই পাহাড় নদী ধান খেত গাছপালা ঘরবাড়ি বাড়ি সবই আছে কিন্তু তাও যেন একেবারে অন্যরকম গ্রামের বাড়িগুলো লক্ষ্য করোতলা বাড়ি তার উপরে খড়ের চাল এই জিনিস আমাদের দেশে দেখতে পাবি না ওগুলো কি মন্দির নাকি মশাই বৌদ্ধ মন্দির নদীর এপারে তাই মনে হয় ওটা পাটন শহর আর আমাদের প্লেনের ছায়াটা কিছুক্ষণ থেকেই সঙ্গে চলছিল। লক্ষ্য করছিলাম সেটার বড় হওয়া স্পিড ক্রমেই বাড়ছে এবারে সেটা যেন হঠাৎ তড়িঘড়ি ছুটে এসে বিরাট হয়ে আমাদের প্লেনের সঙ্গে মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমরা ত্রিভুবন এয়ারপোর্টে ল্যান্ড করেছি এয়ারপোর্টে বেশ চন অভিজ্ঞতা হলো এরকম বিদেশি ট্যুরিস্টের ভিড় এর আগে একবারই দেখেছি বম্বে তাজমহল হোটেলের লবি কাস্টমস এর ঝামেলা দেখে আমাদের কাছে আপত্তিকর কিছুই নেই তাও লালমোহনবাবু দাঁতে দাঁত চেপে আছেন কেন জিজ্ঞেস করাতে বললেন একটা টিফিন বক্সে কিছু আম সত্ত এনেছি ভাই ফরেন কান্ট্রি তো যদি সন্দেহ টন্দেহ করে শেষ পর্যন্ত কাস্টমস কিছু বলল না দেখে বাবু একটা হাঁপ ছাড়া হাসি হেসেই হঠাৎ আবার গম্ভীর হয়ে গেলেন কেন সেটাও দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারলাম ফেলুদা আগেই দেখেছে লোকটাকে একজন লালচে দাড়িওয়ালা সেতাঙ্গ ঢ্যা সঙ্গে কথা বলছেন লাউঞ্জের কোণে দাঁড়িয়ে হয় নকল না হয় আসল পাটরা না নকল নয় আসল ফেলুদার সঙ্গে চোখাচোকি হওয়াতে ভদ্রলোক সাহেবকে সেই লোক বোধ হয় আর আমাকে মিস্রা এই কদিনে আর কোন গোলবাল হয়নি তো আপনারা কেতার দিন আছেন কোথায় উঠছেন হোটেল আমি জানি এটা অনিকেন্দ্র সোমের খুনের খবর মানে বেরিয়েছিল তাতে এটাও বলা হয়েছিল হয়েছে একটা নেপালি কুকুর সাহায্যে আপনি যদি এলেন সেদিনকারই ঘটনা চোখ তুলে গভীর সংশয় দৃষ্টিতে চাইলেন করেছে দোকানি এটাও বলে যিনি কিনেছিলেন তার নাম বাটরা আপনি বোধ এই অনিকেন্দ্র সময়ের নাম শোনেননি একই প্লেনে এসেছিলেন আপনা সঙ্গে আমাকে ফাঁদে ফেলার এরকম চেষ্টা কেন মিস্টার মিত্রা মুসিবত হ্যাঁ একজন যদি আবিষ্কার করে যে আরেকজন লোকের সঙ্গে তার চেহারা খুব মিল তাহলে তার নিজের ক্রাইমের বোঝাটা সেই লোকের আসবে। এবং আমার সঙ্গে তার একটা মোকাবেলা হবে। এই অনিকেন্দ্র সোম কতকটা আমার সাহায্য চাইতেই কলকাতায় গিয়েছিলেন কি কারণে সেটা জানা হয়নি তার খুনি বেকসুর খালাস পেয়ে যাবে সেটা আমি মানতে পাচ্ছি না একটা সঙ্গে একটু পোখরা যেতে হচ্ছে পার্সো ফিরে এসে আপনাকে কন্ট্যাক্ট করবো কাস্টমস এর ঝামেলা চুকিয়ে আমরা ট্যাক্সি করে রওনা দিলাম জাপানি ড্যাটসন ট্যাক্সি রাস্তায় জাপানি ও বিদেশি গাড়ি ছড়াছড়ি পরিষ্কার চড়া রাজপথের ধারে পার্কের মধ্যে বিরাট ইউকালে ধাঁচের বিল্ডিং যার অনেকগুলোই নাকি আগে রানাদের প্রাসাদ ছিল দূরে এখানে ওখানে মাথা উঁচিয়ে আছে হিন্দু বৌদ্ধ মন্দিরের চুড়ো সব মিলিয়ে ফরেন ফরেন ভাটটা যে ক্রমে বাবুকে আরো বেশি করে পেয়ে বসছে সেটা তার হাত কছলানি আর আধ বোঝা চোখ দেখেই বুঝতে পেরেছিলাম নেপালের রাজাই যে পৃথিবীর একমাত্র হিন্দু রাজা সেটা তিনি শুনে যেমন ইমপ্রেসড তেমন ইমপ্রেসড এই শুনে যে নেপালের লুম্বিনী শহরেই বুদ্ধের জন্ম আর নেপাল থেকেই বৌদ্ধ ধর্ম গিয়েছিল চীন এবং জাপানে শহরের মেন রাস্তা কান্তি পথ দিয়ে বাঁয় ঘুরে একটা কারুকার্য করা তোরণের ভেতর দিয়ে আমরা এসে পড়লাম নিউ রোডে এই নিউ রোডেই আমাদের হোটেল দুদিকে দেখে বুঝলাম এটা দোকান আর হোটেলেরই পাড়া লোকের ভিড়টাও এখানে প্রথম চোখে পড়ল একটা চৌমাথার কাছাকাছি এসে আমাদের ট্যাক্সিটা রাইট অ্যাবাউট টার্ন করে রাস্তার উল্টো দিকে একটা বাহারের কাঠের ফ্রেমে কাজ বসানো দরজার সামনে থামল একদিকের পাল্লায় লেখা হোটেল অন্য অন্যদিকে লুম্বিনী ফেলুদ একদিন বলছিল ভ্রমণের বাতিকটা বাঙালিদের মধ্যে যেমন আছে ভারতবর্ষের আর কোন জাতের মধ্যে তেমন নেই আর এই বাতিকটা নাকি মধ্যবিত্তের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায় সবচেয়ে আশ্চর্য এই যে যাতায়াতের খরচ যত বাড়ছে ভ্রমণের নেশাও নাকি বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে। কাঠমান্ডুতে এসেও যার সঙ্গে প্রথম আলাপ হলো তিনি একজন বাঙালি ট্যুরিস্ট হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে খাতায় নাম লেখা হচ্ছে এমন সময় ভদ্রলোক পাশের একটা সোফা থেকে উঠে এগিয়ে এলেন আমাদের দিকে নমস্কার। আপনারা কি আই এ ফ্লাইটে এলেন বাবুকে বয়োজ্যেষ্ঠ দেখে তাকেই প্রশ্ন করলেন ভদ্রলোক আগে হ্যাঁ ইন্ডিয়ান এয়ারলাইন্স দশ মিনিট লেট ছিল ও আচ্ছা এদিকে এই প্রথম আগে হ্যাঁ পারলে একবার পোখরাটা ঘুরে আসবেন বেড়াতে না গেস? আগে হ্যাঁ এই হলিডে ফেলুদা দিকে একবার আর চোখে দেখে বললেন জটাই আপনি এখানে থাকেন ফেলুদা প্রশ্ন করলো বেয়ারা এসে আমাদের মালপত্র নিয়ে গেছে দোতলায় দুটো পাশাপাশি ঘর আমাদের দুশো ছাব্বিশ না না আমি কলকাতারই লোক বেড়াতে এসেছি ফ্যামিলি নিয়ে ইনি অবশ্য অবশ্যই বাসিন্দা আরেকজন বয়স্ক ভদ্রলোকও যে সোফাটায় বসেছিলেন সেটা এতক্ষণ লক্ষ্য করিনি চোখে কালো ফ্রেমের চশমা টকটকে রং চুল ধপ সাদা সব মিলিয়ে রীতিমতো সৌম চেহারা ভদ্রলোক এগিয়ে এসে আমাদের নমস্কার করলেন জানেন কি আমি জানি ফেলুদা কি দরকারের কথা বলছে আর এটাও জানি যে দরকার না থাকলে ফেলুদা চট করে কাউকে প্রথম আলাপেই নিজের ঘরে ডেকে এনে গপ্প করে না দুশো ছাব্বিশটা ডাবল রুম অর্থাৎ আমার আর ফেলুদার ঘর সেখানেই বসে রুম সার্ভিসকে বলে আনানো চা খেতে খেতে কথা হলো। কাঠমান্ডুর বাসিন্দা ভদ্রলোকটির নাম হরিনাথ চক্রবর্তী ত্রিভুবন কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন পাঁচ বছর হল রিটায়ার করেছেন বাবু বললেন এখানকার কাঠমান্ডুতেই আমাদের অনেক দিনের বাস কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ আর বিশ্ববিদ্যালয় থেকে এম পাশ করে আমি কাঠমান্ডু ফিরে আসি এখানকার রাজা ত্রিভুবনের নামে এখানে কলেজ তৈরি হয় আর সেই কলেজেই আমি ইংরেজি সাহিত্য অধ্যাপনা করি অবশ্য আমার ছেলেরা কেউই আমার পথে যায়নি বড়োটি নীলাদ্রি ছিল মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষক ছিল মানে সে ও আর হিমালয়ের পিকগুলো দেখে নিয়ে আসতো টুরিস্টদের সেও ফাঁকি দিয়ে চলে গেছে আজ তিন হপ্তাহ হল এক ভদ্রলোক বিষণ্ন ভাবে মাথা নাড়লেন मृत्यु डेटल लागिए चुपचाप छेषा और बंधुर चो धारणा का बेड़ा पेड़ समय स्क्रैच रिस्क ना निये, ने वे जोर कोड़े ने ना? मारा गलती देर बंधुट विदिन सकाले इंजेक्शन पड़े কিন্তু ফল হল না ইনজেকশনের কিছু পর থেকেই কনভালশন শুরু হল একদিনের মধ্যে সব শেষ ডাক্তার কি আপনার বাড়ির ডাক্তার বাড়ির ডাক্তার না হলো ডক্টর দিবাকরকে আমি যথেষ্ট চিনি প্র্যাকটিসও বেড়েছে খুব নতুন গাড়ি বাড়ি বোধ হয় ডক্টর মুখার্জি মারা যাওয়ার পর থেকেই মুখার্জি ছিলেন আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান এবার অন্য বাঙালি ভদ্রলোকটি একটা মন্তব্য করলেন ডাক্তারের কথা জিজ্ঞেস করে আর হবেটা কি বরং ওষুধের কথা জিজ্ঞেস করুন ওষুধে কাজ না দেওয়াটা আর আজকের দিনে কি এমন আজব ব্যাপার মশাই এত আকচার ঘটছে জল ক্যাপসিউ চুন চক্করি এমনকি স্রেফ ধুলো এসব শোনেননি নাকি বাবু একটা শুকনো হাসি হাসলেন বেশিরভাগ লোকে আপনার কথাটাই বলবে আজকের যুগে সবকিছু মেনে নেওয়া ছড়া তো গতি নেই কেউ মেনে নিতে হল ভজলক উঠে পড়লেন আর সেই সঙ্গে অন্যটিও যার নাম এখনো জানা হয়নি আজ আসি মিস্টার মিত্র আপনার অনেকটা সময় নষ্ট করে গেলাম কিছু মনে করবেন না মোটেই না শুধু একটা কথা জানা ছিল হ্যাঁ বলুন আপনার ছেলের বন্ধুটি কি এখন এখানে না তবে কোথায় তা বলতে পারবো না ভয়ানক শখ পেয়েছিল হিমুর মৃত্যুতে তাকে বললাম কপালের লিখন খণ্ডায় কার সে আমার সঙ্গে কথা বন্ধ করে দিল আমার বাড়িতেই ছিল দিন অষ্ট হলো একদিন দেখি কোথায় যেন চলে গেছে ও সে ফিরে সে আসবেই কারণ তার কিছু জিনিসপত্র এখনো রয়ে গেছে আমার বাড়িতে দশ বছর এক স্কুলে এক কলেজে পড়েছে দুজন তার নামটা অনিক বলে ডাকে সোম আধ ঘণ্টার মধ্যে স্নান সেরে নিয়ে তিনজনে তলায় গেলাম হোটেলেরই নির্বাণা রেস্টুরেন্টে লাঞ্চ খেতে কাঠমান্ডুতে আসার এত অল্প সময়ের মধ্যেই ঘটনা একটা বিরাট ধাপ এগিয়ে গেছে ভাবতে মনের মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব এসে গেছে আর সেই সঙ্গে খিদেটাও পেয়েছে জব্বর কলকাতায় অনিকেন্দ্র সোম নেপালে বাঙালি হেলিকপ্টারের পাইলটের মৃত্যু মিস্টার বাটলার ডুপ্লিকেট এ সবই যে একসঙ্গে জট পাকানো তাতে কোনো সন্দেহ নেই মিস্টার সোম কি চেয়েছিলেন ফেলুদা ওর বন্ধুর মৃত্যুর ব্যাপারই তদন্ত করুক ইঞ্জেকশনে ভেজাল ছিল বলেই কি হিমাদ্রি চক্রবর্তীর মৃত্যু হয় কিন্তু এ ব্যাপারে ফেলুদার কতদূর কি করতে পারে আমরা দুজনে মোটামুটি খাবার ওটা খেলে আপনি কলকাতায় গিয়ে বলতে পারেন যে দলাই লামা যা খান আপনিও তাই খেয়ে এসেছেন দেন ওয়ান মোমো ফর মি ইফ ইউ প্লিজ এছাড়া অবশ্য ভাতার আর ফিশ কারি অর্ডার দিয়েছেন ভদ্রলোক বললেন মোমোটা ফর এক্সপিরিয়েন্স একটা হালকা সবুজ রঙের কার্ড হাতে নিয়ে এই রেস্টুরেন্টে ঢুকেছিলেন লালমোহনবাবু এবার সেটা ফেলুদার দিকে এগিয়ে দিয়ে বললেন এইটা যে ধরিয়ে দিল হাতে হোটেলের কাউন্টারে মশাই এর মানেটা কিছু বুঝলেন আমি তো হেড অল কিচ্ছু বুঝতে না হ্যাঁ ক্যাসিনো এই কথাটা একটু চেনা চেনা লাগছে বটে কিন্তু পন্টুন, এগুলো কি আর বলছে এই কার্ডের ভ্যালু নাকি পাঁচ ডলার মানে চল্লিশ টাকা ব্যাপারটা কি বলুন তো আমি বাবুকে বুঝিয়ে দিতে পারতাম কিন্তু ফেলুদা আরো গুছিয়ে বলতে পারবে বলে ওর উপর ছেড়ে দিলাম এখানে একটা বিখ্যাত হোটেল আছে নানা রকম জুয়া খেলার ব্যবস্থা আছে সেখানে নিষিদ্ধ তাই ক্যাসিনো জিনিসটা পাবেন না এই কার্ডটা নিয়ে ক্যাসিনোতে গিয়ে আপনি 5 ডলার পর্যন্ত জুয়া খেলতে পারেন নিজের পকেট থেকে পয়সা না দিয়ে লেগে কি নাকি আমার আপত্তি নেই নাকের সামনে মূল টোপ লেটা হাতলের এক গেছে এমনও শোনা যায় ঠিক হলো একদিন সন্ধেবেলা গিয়ে দেখে আসা যাবে কাসিনো ব্যাপারটা হোটেল থেকেই বার বাস যায় সেখানে তার জন্য আলাদা পয়সা লাগে না মোমো খেয়ে লালমোহনবাবু বললেন যে এর পাক প্রণালীটা জেনে নেওয়া দরকার ও রান্নার লোক বসন্ত নাকি খুব এক্সপার্ট উইকে মশায় একদিন করে মোমো খেতে পারলে মাসের মধ্যে চেহারায় একটা ধ্যানি ভাব এসে যাবে রাস্তায় বেরুলে পাড়ার ছোড়াগুলো যে মাঝে মাঝে ফ্যাচ করে হাসে সেটা বন্ধ হয়ে যাবে মনে মনে বললাম যে লালমোহনবাবু যখন মাঝে মাঝে ধ্যানি ভাব আনার চেষ্টা করেন তখনই ওকে দেখে সবচেয়ে বেশি হাসি পায় তবে কাঠমান্ডুতে কেউ হাসবে না সেটা ঠিকই দুপুরে খাওয়ার পর নিউ রোড ধরে দক্ষিণ দিকে যেতে যেতে মনে হলো দেশি বিদেশি এত জাতের লোক নেপালি তিব্বতী পাঞ্জাবি সিন্ধি মাড়ি জার্মান সুইডিশ ইংলিশ আমেরিকান ফ্রেঞ্চ এত রকম ঘর বাড়ি দালান দোকান মন্দির হোটেলের এরকম সাড়ে বত্রিশ ভাজা পৃথিবীর আর কোথাও আছে কিনা সন্দেহ ফেলুদা বলল আমরা যেখানে যাচ্ছি দরবার স্কোয়ার যেটাকে বলা চলে কাঠমান্ডু নার্ভ সেন্টার যেমন কলকাতার চৌরঙ্গি বা ধর্মতলার মোড় সেখানেই নাকি এখানকার পুলিশ ঘাঁটি ওকে একবার সেখানে যেতে হবে আমরা ততক্ষণ চার পাশটা ঘুরে দেখবো আধ ঘন্টা পরে একটা বাছাই করা জায়গায় আমরা মিট করবো হোটেল থেকে বেরিয়ে খানিকটা গিয়েই একটা চৌমাথা পড়ে তারপর থেকে নিউ রোডের নাম হয়ে গেছে গঙ্গা পথ তারপর খানিকটা গিয়ে রাস্তাটা চওড়া হয়ে গেছে এটা হলো বসন্তপুর স্কোয়ার ডান্দিকে পুরনো রাজার প্যালেস সেটা ছাড়িয়ে আবার ডান দিকে ঘুরতে বুঝে গেলাম দরবার স্কোয়ারে এসে গেছি আর এমন একটা বিচিত্র জায়গা আমার এর আগে দেখা হয়নি বাবু বারতিনেক কোথায় এলাম মশাই বলাতে प्रश्नर उप खुले उत्तर सोजा गद्ये जिन आपके चोक कान सजाग रेखे मन प्राण भरे देखे नी प्राचीन शहर एम चेहरा भारतवर्षा पानी काशी दशाश्रमे मिजाज एकेदा সত্যি যেদিকে চাই সেদিকেই চমক দাবা খেলা কিছুক্ষণ চলার পর যেমন ছকের ওপর রাজা মন্ত্রী বোড়ে গজ নৌকো সব ছড়িয়ে বসে থাকে তেমনি কোনো খামখেয়ালি দানব যেন এইসব ঘর বাড়ি প্রাসাদ মন্দির মূর্তি স্তম্ভ ছড়িয়ে বসিয়ে দিয়েছে আর তারই মধ্যে ছড়িয়ে আছে অসংখ্য মানুষ আর যানবাহন কাশির কথা যে মনে পড়ে না তা নয় কিন্তু কাশির আসল মন্দিরগুলো সব গলির মধ্যে হওয়াতে সেগুলো আর দূর থেকে দেখার কোন উপায় থাকে না এখানে কিন্তু তা নয় রাস্তা দিব্য চড়া পুরনো প্যালেসের বারান্দায় এসে রাজা দর্শন দিতেন বলে অনেক খানি খোলা জায়গা রাখা আছে ম্যাপ অনুযায়ী একটু এগিয়ে এই কাল ভৈরবের মূর্তি ওই মূর্তির সামনে আধ ঘন্টা পরে তোদের মিট করছে ফেলুদা পা চালিয়ে এগিয়ে গেল নেপালের কাঠের কাজ প্রসিদ্ধ সেটা আগেই শুনেছিলাম সেটা যে কেন এখানে এসে বুঝতে পারলাম পুরোনো বাড়িগুলো জানলা দরজা বারান্দা ছাদ সবই কাঠের তৈরি আর কারুকার্য দেখলে মাথা ঘুরে যায় এখানকার মন্দিরগুলোও কাঠের আর তেমন মন্দির আমি কোথাও দেখিনি এমনিতে ভারতবর্ষের ধাঁচের হিন্দু মন্দিরও আছে কিন্তু আসল হল যেগুলোকে গাইড বুকে বলে পগোডা দো চালা তিন চালা চার চালা মন্দির চৌড়া থেকে ধাপে ধাপে ক্রমে সরু হয়ে উপর দিকে উঠেছে তবে দরবার স্কোয়ার শুধু ধর্মস্থান নয় বাজারও বটে রাস্তায় ফুটপাথে সিঁড়িতে বারান্দায় সব জায়গায় জিনিস ফেরি হচ্ছে শাকসবজি ফলমূল ঘটি বাটি জামা কাপড় সব কিছু এখানকার নেপালিরা যে টুপি ব্যবহার করে তার মধ্যে বেশ বাহার আছে এক জায়গায় সেই টুপি বিক্রি হচ্ছে দেখে দুজনে সেদিকে এগিয়ে গেলাম কলকাতা নিউ মার্কেট থেকে জটায়ুর মন এখন কাঠমান্ডুর বাজারে চলে এসছে সেটা বুঝতে পারলাম ভদ্রলোককে তার লাল ডায়েরিটা বার করতে দেখে টুপির শেপ সবই এক কিন্তু নকশা প্রত্যেকটাতে আলাদা আমি নিজে একটা বাছাই করে দর করছি এমন সময় পেছন থেকে চাপা গলা পেলাম জটায়ুর তবেশ নামটা কানে আসতেই ঘুরে দেখি ভদ্রলোক কি যেন দেখে তটস্থ হয়ে গেছেন ওর দৃষ্টি অনুসরণ করে ডান ডানদিকে মুখ ঘোরাতেই দেখলাম হাত পুঁচি সেখ দূরে দাঁড়িয়ে আসল বাটরা বা নকল বাটরা আমাদের দিকে পাশ করে সিগারেট ধরিয়ে হাঁটতে শুরু করে দিল ডানদিকের একটা গলি লক্ষ্য করে তোমার দাদাকে বাঁ হাতে লাইটার ধরাতে দেখেছো কখনো না তো ইনি ধরালেন দেখেছি আর বাঁ পকেটে রাখলেন লাইটারটা ফলো করবে নাকি আপনাকে দেখেছে লোকটা মনে হয় না রোগ চেপে গেল ভেলুদার সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের আরো কুড়ি মিনিট দেরি দুজনে এগিয়ে গেলাম সামনে একটা মন্দিরের চারপাশে ভিড় লোকটা হারিয়ে গেছে ভিড়ের মধ্যে মন্দিরটা বেরোতেই আবার দেখতে পেলাম তাকে সে এবার গলিটার মধ্যে ঢুকেছে প্রায় কুড়ি হাত তফাত রেখে আমরা তাকে অনুসরণ করে চললাম গলিটা দুদিকের দোকান ছোট ছোট হোটেল রেস্টুরেন্ট कारण लोकटी दोकान मध्य ढुके पड़े लोकटे निश्चय अपेक्षा करब जो देरी कर हाथ पंद्रह मिनट समय চলুন যাই গিয়ে ঢুকি দোকানে সে তো আমাদের চেনে না ভয়টা কিসের ঠিক বলেছি হ্যান্ডিক্রাফ্টের দোকান মাঝারি দোকান দরজা দিয়ে ঢুকেই সামনে একটা কাউন্টার তার পাশে ফাঁক দিয়ে দোকানের পেছন দিকে যাওয়া যায় পেছনে দরজা তারও পেছনে একটা অন্ধকার ঘর সেই ঘরেই হয়তো গিয়ে থাকবেন নকল পাটরা কারণ যাবার আর কোনো জায়গা নেই কাউন্টারের পেছনে দাঁড়ানো তিব্বতী মহিলা হাসি মুখে আমাদের দিকে চেয়ে প্রশ্নটা করলেন তার পেছনে একটা মাঝবয়সী তিব্বতী পুরুষ গালে অসংখ্য বলি রেখা একটা চোখ একটু ছোট বেঞ্চিতে বসে আছে ঝিম ভাব নিয়ে আমরা দোকানে ঢুকে পড়েছি তাই মহিলার প্রশ্নের উত্তরে কিছু বলা দরকার কিছু দেখতে চাইতে হবে যেন কিনতে চাই এমন ভাব করে জিনিসের অভাব নেই দোকানে মুখোশ জবচন্ত্র তামার ঘটিবাটি ফুলো মহিলার বিশেষ ভুরু না থাকলেও যেটুকু আছে সেটুকু ওপর দিকে উঠে গেছে সেটা বেশ বুঝতে পারছি লালমোহনবাবুর পিঠে হাত দিয়ে ওকে থামিয়ে দিয়ে বললাম ডু ইউ হ্যাভন কুক বুকি আমি জানতাম এই জিনিসটা দোকানে থাকবে না মহিলা ও মাথা নেড়ে সরি বলে বুঝিয়ে দিলেন নেই থ্যাংক ইউ বলে বেরিয়ে এলাম দুজনে হাতে আট মিনিট মতন সময় নকল বাটরা ভ্যানিশ রহস্যটা হজম করে যে পথে গিয়েছিলাম সে পথে ফিরে এসে একজন লোকের কাছ থেকে দুটো নেপালি ক্যাব কিনে সেগুলো মাথায় চাপিয়ে কিছুটা এগিয়ে গিয়েই দেখি পৌঁছে গেছি কাল ভৈরবের মূর্তির সামনে বাপ রে বাপ কি ভয়াবহ মূর্তি দিনের বেলা দেখি গা শিউড়ে ওঠে আর রাত্রি যখন লোক থাকে না তখন দেখলে না জানি কি হবে একটা ফটক মূর্তির ঠিক সামনেই আমরা দুজনেই নকল বাটরার ঘটনাটা বলার জন্য উদ্গ্রীব কিন্তু ফেলুদার কি বলার আছে সেটা জানা দরকার সে যে কেন থানায় গিয়েছিল সেটাই না। দিব্যি লোক ওসি মিস্টার রাজগুরু বললেন নেপাল সরকার যদি ভারত সরকারের অনুরোধ রাখতে রাজি হয় তাহলে বললাম তুই ঠিক দেখেছিস বাহাতে আমরা দুজনেই দেখেছি ঘুরে দেখ আমার হোটেলে গিয়ে দু একটা ফোন করার আছে বুঝলাম কাঠমান্ডুতে এসে সাইট ব্যাপারটা খুব বেশি হবে না ফেলুদার আমাদের হোটেলটা থেকে বেরিয়েই যে চৌমাথার কথাটা বলেছিলাম সেটা দিয়ে ডাইনে ঘুরলে পড়ে শুক্রুপথ এই শুক্রুপথ দিয়ে কিছু দূর গেলেই এখানকার সুপারমার্কেট। एक बे बड़ो छतवाला चत्वर चारदी के घिर दोकान शी को दोकान बोझा मुश्किल कारण प्राय सब कटा सबकि जमा कपड़ घड़ी कैमरा रेकर्डर रेडियो कैलकुलेटर कलम पेंसिल टफी चकलेट की ना नहीं सब ही अवश्य विदेशी जिन डाक ऐसे काद्ते इच्छा कर दोकान सामने दाड़े बोलें लालमोहन बाबू क्या ये सब दोकान এখানে আসবে জন ডি কোনো ফিল্ম কিংবা শেষ পর্যন্ত আর লোভ সামলাতে না পেরে পৌনে দু মিটার জাপানি টেরি বুলেট ট্রাউজার কাপড় কিনে ফেললেন রংটা আমাদের দেশে মানাবে ভালো কি বলো তপেশার আগামীকাল বিকেল চারটে রেডি থাকবে ট্রায়াল লাগবে না লোকে দুদিনের জন্য এসে কোট প্যান্ট নিয়ে যায় কাঠমান্ডু থেকে আর তার ফিটিংও হয় নাকি দিব্যি ভালো হোটেলে ফিরে এসে দেখি ফেলুদা তার খাটে বসে নোটবুকটা খুলে কি যেন লিখছে বলল বস ডাক্তারকে কল দিয়েছি ডাক্তার আবার ডাক্তার কেন শরীরটা খারাপ হলো নাকি ফেলুদার আমরা দুজনে সোফায় বসে ফেলুদার দিকে চেয়ে রইলাম রহস্য উদ্ঘাটনের অপেক্ষায় ফেলুদা আরও দু মিনিট সময় নিল তারপর খাতাটাকে পাশে সরিয়ে রেখে একটা চার মিনার ধরিয়ে বলল হরিনাথ চক্রবর্তী মশাই ছেলেকে যে ইঞ্জেকশন দিয়েছিল সেই ডিভাকরকে একটা কল দিয়েছি ধর্মপথে বসেন তার সঙ্গে একবার কথা বলা দরকার কিছু পয়সা খুঁজবে ভিজিট নেবে তো সে আর কি করা যায় আমাদের এই তদন্তে ওষুধপত্রের একটা বড় ভূমিকা আছে বলে মনে হচ্ছে শুধু ভূমিকা নয় আমার ধারণা প্রধান ভূমিকা সেই যে সার্জিক্যাল অ্যাসিড হাতে তুলে নিয়েছে। তার কপালে ভাঁজ এল এস ডি অক্ষর গুলোর আরেকটা মানে হতে পারে সেটাই কিছুক্ষণ হলো খেয়াল হয়েছে এল এস ডি লাইফ সেভিং ড্রাগস অর্থাৎ যে ড্রাগ বা ওষুধের উপর মানুষের মরণ বচন নির্ভর করে যেমন আমার তো মনে হচ্ছে আবার খাতাটার দিকে দেখলো তারপর বলল এই কথাটাও এইসব ওষুধের বিষয় বলা হয়েছে এব হচ্ছে অ্যান্টিবায়োটিক সোম বোধ হয় বোধ কেন নিশ্চয়ই এই সব ড্রাগ সম্বন্ধে অনুসন্ধান করতে চাচ্ছিলেন প্রদোষচন্দ্র মিত্র আর ডিডিসি নির্ঘাত আমাদেরই পশ্চিমবঙ্গ সরকারের ডাইরেক্টরেট অব ড্রাগ কন্ট্রোল সোম নিশ্চয়ই কোন ওষুধ নিয়ে গিয়েছিল সঙ্গে যেটা সে এই ড্রাগ কন্ট্রোল কে দিয়ে টেস্ট করাতে চেয়েছিল তাতে পারতি নিয়ে যে ব্যাপারটা ছিল ওটা সহজ সিপি হলো ক্যালকাটা পুলিশ অর্থাৎ পুলিশকে জিজ্ঞেস করতে হবে কত রকম ভাবে ওষুধ জাল হয় আর আগে এরকম জালের কেস কি কি ধরা পড়েছে তাহলে তো খাতায় যা লেগেছিল তার সবই কলিং বেলের আওয়াজ আমি উঠে গিয়ে দরজা খুললাম যিনি ঢুকলেন তাকে দেখলে বেশ হক যেতে হয় কারণ এত ফিটফাট ডাক্তার এর আগে দেখেছি বলে মনে পড়ছে না বয়ের ষাটের মধ্যে বিলিতি পোশাকটা নিশ্চয়ই কাঠমান্ডুর সেরা টেলার তৈরি চশমার সোনার ফ্রেমটা বিলিতি হাতের সোনার ঘড়িটা নিশ্চয় পেশেন্টের কাছ থেকে পাওয়া ফেলুদা খাটে ছিল বলে ভদ্রলোক অনুমান করে নিলেন সেই রুগী আমি খাটের পাশে একটা চেয়ার দিয়ে দিলাম ফেলুদা উঠে দাঁড়িয়েছিল এখন খাটেই বসল কি ব্যাপার ভদ্রলোক বাংলা বলবেন আশা করিনি কারণ দিবাকর পদবিটা হয়তো বাংলা নয় তারপর মনে হল এখানকার অনেকেই তো কলকাতায় গিয়ে পড়াশুনো করেছে ইনিয়নির ঘাট মেডিকেল কলেজ থেকে পাশ করা এই फेलुदा बालिश्रद्रतभम कार्ड, कार्ड, माने कार्ड।, जाते नामे तौला और चे। कार्ड देखते देखते चेयारे बसलें कथा ही डाक्त भाव देखे बुझल তিনি সত্যি এখনো অন্ধকারে রয়েছেন প্রথমেই বলে দি আমি একটা খুনের তদন্ত করছি খুনটা হয়েছে কলকাতায় কিন্তু আমার ধারণা খুনি এখানে রয়েছে আমি সেই ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করছি আমার বিশ্বাস আপনি আমাকে কিছুটা সাহায্য করতে পারেন খুন শুনে ভদ্রলোকের ভরুতে ভাঁজ পড়েছে বললেন সে কি কে খুন হয়েছে সেটা পরে বলছি আগে একটা জিনিস একটু ভেরিফাই করে হরিনাথ চক্রবর্তী ছেলেকে তো আপনি তাতে কাজ হয়নি আপনি ব্যস্ত হবেন না ডক্টর দিবাকর দায়িত্বের প্রশ্ন এখনো আসছে না দিয়েও লোকে টেটেনিসে মরেছে এমন ঘটনা নতুন নয় সাধারণ লোক সেটা মেনেই নেয় হরিনাথবাবুও তার ছেলের মৃত্যু মেনেই নিয়েছেন কিন্তু ডাক্তার হয়েছে ইঞ্জেকশন মাইট হ্যাভবিন টু লেট দ্বিতীয়ত সে ছেলে আগে কোনোকালে কালে প্রিভেন্টিভ নিয়েছে কিনা সেটারও কোনো ঠিক নেই নেওয়া থাকলে ইঞ্জেকশনে কাজ দেওয়ার সম্ভাবনা থাকে বেশি ছেলে বলছে মনে নেই বাবা বলছে নিয়েছে হরিনাথবাবুর কথা খুব বেশি নির্ভর করা যায় না ও স্ত্রী আর ছেলে মারা যাওয়ার পর থেকেই আমি দেখছি তো ভদ্রলোকের বেশ মাঝে মাঝে আপনি জানলেন কি করেছিল বললে ঠিক হবে না সে আমার চেম্বারে ঢুকে এসে আমায় জানিয়ে দিয়ে যায় যে আমি তার বন্ধুর মৃত্যুর জন্য দায়ী আর সেটা যে খুব নরম ভাবে জানিয়েছিল তা নয় এই বন্ধুটি খুন হয়েছে মানে হিমাদ্রি চক্রবর্তীর বন্ধু অনেকেন্দ্র সোম দিবাকর অবাগ হয়েছে ফেলুদার দিকে ফেলুদা বলে চলল সে আপনার দোকান থেকে ওষুধ নিয়ে কলকাতা গিয়েছিল ল্যাবরেটরিতে টেস্ট করাবে বলে সম্ভবত সে কাজটা তার করা হয়ে ওঠেনি তার দৃঢ় বিশ্বাস ছিল যে ইঞ্জেকশনে ভেজাল ছিল আমি ওষুধ পরীক্ষা করবো না ইঞ্জেকশন দেবো আপনার ওষুধ আসে থাকে সে সবই যে জাল করা যায় সেটা আপনি জানেন বন্দোবস্ত থাকে চোরাকার বাড়িদের জানেন ডক্টর দিবাকরকে দেখে বেশ বুঝতে পারলাম যে তিনি কথার জুৎসই উত্তর খুঁজে পাচ্ছেন না শুনুন ডক্টর দিবাকর আমি গ্যারেন্টি দিচ্ছি যে ঘুণাক্ষরে কেউ ব্যাপারটা জানতে পারবে না আপনি স্টক থেকে একটি নিয়ে তার ভেতরের পদার্থটি ল্যাবরেটরিতে টেস্ট করে তার রিপোর্ট আমাকে দিন সময় বেশি নেই সেটা বুঝতেই পারছেন ডিবাকর ধীরে ধীরে উঠে পড়লেন চেয়ার থেকে কাল একটা জরুরি কেস আছে কাল সম্ভব না হলে পরশু আপনাকে জানাবো মিস্টার মিত্র আপনাকে অজস্র ধন্যবাদ এবং আপনাকে এভাবে উত্তক্ত করার জন্য আমি ক্ষমা চাইছি আমরা যে একটা সাংঘাতিক গোলমেলে ব্যাপারের মধ্যে জড়িয়ে পড়েছি সেটা বেশ বুঝতে পাচ্ছি। আর যতই নতুন নতুন ব্যাপার শুনছি ততই অনিকেন্দ্র সোম লোকটার উপর শ্রদ্ধা বেড়ে যাচ্ছে এমন একজন লোকের এভাবে খুন হওয়াটা যে ফেলুদা কিছুতেই বরদাস্ত করতে পারবে না সেটা খুবই স্বাভাবিক কুকরিটার জন্য দু নম্বর বাটরাকেই খুনি বলে মনে হয় কিন্তু তা না হয়ে যদি অন্য কেউ হয় ফেলুদা তাকে সায়স্তা না করে ছাড়বে না ফেলুদা আগেই বলে রেখেছিল যে খাবার পরে একবার ঘুরতে বেরোবে তবে সেটা কি উদ্দেশ্যে সেটা আন্দাজ করতে পারিনি দরবার স্কোয়ারের দিকে যাচ্ছি দেখে মনে একটা সন্দেহ উকি দিল আর সেটা যে ঠিক সেটা বুঝতে পারলাম যখন পুরনো প্যালেসের সামনে খোলা জায়গাটা এসে ফেলুদা বলল এবার বল কোন গলিটায় গিয়েছিলি দুপুরে রাত্রির দরবার স্কোয়ারের চেহারা একেবারে অন্যরকম এখান থেকে ওখান থেকে মন্দিরের ঘন্টা শোনা যাচ্ছে এরই মধ্যে ওর থেকে যেন হিন্দি ফিল্মের গান ভেসে আসছে সাইকেল ভিড় কাটিয়ে আমরা গলিটার মুখে গিয়ে পড়লাম এটার নাম আগে ছিল পাশ দিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের সেই তিব্বতী দোকানটার দিকে দোকানটা এখনো খোলা রয়েছে দু একজন খদ্দেরও রয়েছে কাউন্টারের এদিকে আর পেছনে দাঁড়িয়ে রয়েছেন সেই সকালের মহিলা সেই পুরুষটা নেই ফেলুদা দোকানের বাইরে থেকেই ভেতরটা একবার চোখ বুলিয়ে নিল দোতলা বাড়ির এক তলায় দোকানটা দোতলায় রাস্তার দিকে দুটো পাশাপাশি জানলা দুটোই বন্ধ কাঠের পাল্লাগুলোর একটার ফাটলের মধ্যে দিয়ে ঘরের ভেতরে একটা ক্ষীণ আলোর আভাস পাওয়া যাচ্ছে দোকানের ডান পাশে একটা সরু চিলতে গুলির পরেই एक्टा तीन होटेल नाम लज स्वर्गोदारोख्य नहीं रोगा मत लोक बस एक छोट पकेट कलटर ऊपर पेंसिले डगा दिए टोका मेरे मेरे हिशेबा नेपाली की भारतीय से बोझा गया फेलुदाता प्रश्न कर ষী মুখে কিচ্ছু না বলে শুধু একটা বেল টিপলেন আর তার ফলে একটা নেপালি বেয়ারার আবির্ভাব হলো। ভদ্রলোক তার হাতে একটা চাবি দিয়ে আমাদের দিকে একবার শুধু দেখিয়ে দিয়ে আবার হিসেব করতে লেগে গেলেন বেয়ারার পেছন পেছন সিঁড়ি উঠে আমরা সোজা চলে গেলাম পুব মুখো একটা প্যাসেজ দিয়ে ডাইনের শেষ ঘরটা চাবি দিয়ে খুলে দিল বেয়ারা ঘরের বর্ণনা দেবার কোনো মানে হয় না। কারণ ঘর ভাড়া করতে আসেনি সেটা খুব ভালো করেই জানি। যেটা বলা দরকার সেটা এই যে ঘরটার একটা জানলা রয়েছে যেটা দিয়ে তিব্বতী দোকানের দোতলার একটা জানলা একপাশ থেকে দেখা যাচ্ছে বাবু যতক্ষণ খাটের গদি টদি টিপে বাথরুমের বাতি জ্বালিয়ে ভেতরটা দেখে টেবিলের দেরাজ খোলে কিনা দেখে আমরা যে সত্যি ঘর এসেছি এমন একটা ধারণা বেয়ার মনে ঢোকানোর চেষ্টা করছেন ততক্ষণে আমি আর ফেলুদা যা দেখার দেখে নিলাম দোকানে যে তিব্বতী লোকটাকে দেখেছিলাম সেই বসে আছে ওই টিমটিমে টিমে বাতি জ্বালা ঘরটার ভেতর তার কাঁধ অবধি দেখা যাচ্ছে তবে বেশ বোঝা যায় সে কোন একটা কাজে ব্যস্ত তার পেছনে कार्डबोर्डर पैकिंगे मन हल से बार करोक रेतर तर से घाड़ नीचूक तिब्बतीटार क्च देखे बस बोझा जा कैम जान गठल छाय পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করেছে সিগারেট মুখে গোঁজার পর আরেকটা জিনিস বার করলো পকেট চাপড়িয়ে লাইটার এবার লাইটারটা জ্বালানো হলো বাহাতে তোরা দুজন দেখবা জায়গাগুলোর কিছু আজ সকালেই দেখেনে পরদিন সকালে ব্রেকফাস্ট সময় বলল ফেলুদা আমার আরেকবার থানায় যাওয়া দরকার বেরিয়ে সামনেই দেখি মিস্টার বাটরা একেই বলে হাসি মুখে তিনজনকে গুড মর্নিং জানালেন বটে কিন্তু সে হাসি টিকল না দ্যাট ম্যান আমার যমজ ভাইটি একটু উগ্র রঙের জামা কাপড় পছন্দ করে তো কাল পরে একটা শকিং পিঙ্ক প্লোভার আর একটা গ্রিন শার্ট তো আমাকে যারা চেনে তারা কখনো ওকে দেখে আমি বলে ভুল করবে না जाहक हमें आज सुने पुलिस बेपारेक्टर आगे खूब भलोनी जी रिलीफ बोलो, बोलो पुलिस सम्बन्धे जाने लोकता रैकेटर संगे कनेक्टेड तब पावरफुल ओल्दी लोक और पेने थाय पुलिस ओके कंट्रोल करते छाड़ा लोकता भीषण स्मार्ट जतना ততক্ষণ পুলিশের ওর জন্য ওয়েট করে থাকা ছাড়া আর তো কিছু করার নেই আমার ঘাড়ে চাপাতে পারে কিনা তাতে ওই সাব ইন্সপেক্টার হেসেই ফেলল বলল বাত্রা ডোট থিঙ্ক নেপাল পুলিশ আর সো স্টুপেট বলুন লোক না আপনি এখন খানিকটা হালকা বলুন আপনি বিকেলে বলবেন আমি নেক্সট ডে সকালে আপনার ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করিয়ে দেবো যাই কি আমি ফ্রি থাকলে আপনাদের সঙ্গেও চলে আসতে পারি কি বলেন শুনেই আমার মনটা নিচে উঠেছে লালমোহনবাবুর চোখ ফেলুদা কথা ফাঁস করে দেওয়াটা আপনার গোয়েন্দা হিরো প্রখর রুদ্রের অভ্যেস হলেও প্রদোষ মিত্রের নয় বিশেষ করে যে ব্যক্তির সঙ্গে সর্বসা আড়াই ঘন্টার আলাপ তার কাছে তো নয় বুঝলাম জানলাম শিখলাম সকালের আরেকটা ঘটনা হলো যে বাঙালি ভদ্রলোকটির সঙ্গে কাল এসেই আলাপ হয়েছিল যার নাম আজ জানলাম বিপুল ভৌমিক তার সঙ্গে দেখা হলো মিস্টার বাটরাকে বিদায় দিয়ে দোতলায় ওঠার সময় এটা কি চিনতে পারছেন ভনিতা না করেই হাতের একটা বোতল ফেলুদার দিকে তুলে ধরে প্রশ্নটা করলেন ভদ্রলোক বোতলটা আমার চেনা বিশেষ করে তার ভেতরের লাল রঙের ওষুধটার জন্য কাশির ওষুধ আমাদের বাড়িতে সব সময় থাকে চিনতে পাচ্ছি কিন্তু তো আপনি রঙে তফাত পাচ্ছেন ঠিক তো সেটা বোধ আপনার বিশেষ ক্ষমতা কিন্তু আমি পাচ্ছি গন্ধে এই যে ক্যাপ খুলে বোতলটা নাকের সামনে ধরলেন। আপনার প্রখর তফাত আছে তবে খুবই সূক্ষ্ম অন্তত একটি ইন্দ্রীয় তো জোরদার হওয়া চাই মশাই এই যেমন ধরুন আপনি চার মিনার খেয়েছেন না একটু আগে আমি দেখিনি খেতে কিন্তু গন্ধটা ঠিক পাচ্ছি কেমন খড়ি মিশিয়ে দেয় জানেন শিশুদের পর্যন্ত বাঁচতে দেবে না মিস্টার বাটরা গাড়ির কথা বলে দিয়েছিলাম সাড়ে নটায় একটা টয়োটা এসে হাজির আমরা যখন বেরোচ্ছি তখন ফেলুদা টেলিফোন ডিরেক্টরি নিয়ে পড়েছে বলল এই অঞ্চলের ওষুধের দোকানগুলোর নাম নোট করে নিচ্ছে একই শহরে স্বয়ম্ভু নাথের মতো বৌদ্ধস্তু আর পশুপতি নাথের মতো হিন্দু মন্দির এ এক কাঠমান্ডুতেই সম্ভব পশুপতিতে তপেশ তুমি দৃশ্য দেখো বলে আমাকে ফেলে রেখে মন্দিরে ঢুকে পুজো দিয়ে ফোঁটা টোঁটা কেটে এলেন বাবু। মন্দিরটা কাঠে তৈরি দরজাগুলো উপর আর চূড়োটা সোনা দিয়ে বাঁধানো গেট দিয়ে ঢুকে প্রথমেই যেটা সামনে পড়ে সেটা হলো পাথরের বেদিতে বসানো সোনায় মোড়া বিশাল নন্দীর মূর্তি চাতাল দিয়ে এগিয়ে গেলে দেখা যায় নিচ দিয়ে বাগমতী নদী বয়ে যাচ্ছে সেখানেই শ্মশান নদীর ওপারে পাহাড় স্বয়ংভূতে যেতে হলে গাড়ি পেঁচালো পাহাড়ি পথ দিয়ে ওপরে উঠে এক জায়গায় এসে থেমে যায় বাকি পথটা সিঁড়ি দিয়ে উঠতে হয় আমরা গাড়ি থেকে নেমে দেখি সিঁড়ির মুখ অব্দি রাস্তার ধারে তিব্বতী জিনিস বিক্রি হচ্ছে লালমোহনবাবুর হঠাৎ শখ হয়েছে একটা জবযন্ত্র কিনবে। জিনিসটার কিছুই না। একটা লাঠির মাথায় একটা কৌটো তার পাশ থেকে ঝুলছে একটা চেনের ডগায় একটা বলের মতো জিনিস লাঠিটা হাতে নিয়ে ঘোরালে মাথার বল সমেত কৌটোটা ঘুরতে থাকে ভদ্রলোক আমাকে বুঝিয়ে বললেন লিখতে লিখতে যখন আইডিয়ার অভাবে থেমে যায় বুঝলে তপেশ তখন অনেক সময় মনে হয়েছে হাতে একটা কিছু নিয়ে যদি ঘোরানো যায় তাহলে হয়তো মাথাটা খুলে যেত দেখে মনে হচ্ছে জব যন্ত্র ইজ আইডিয়াল ফর দ্যাট চার রকমের হয় জিনিসটা কাঠের তামার রুপোর এবং হাতির দাঁতের কাঠের হলেই চলতো কিন্তু এখানে ট্যুরিস্টদের জন্য সব জিনিসের দাম চড়িয়ে রেখেছে এরা দু বছর আগে পাহাড়ে চুড়োয় বসানো বৌদ্ধস্তূপ স্বয়ম্ভুনাথে যে জিনিসটা সবচেয়ে বেশি মনে থাকে সেটা হলো স্তূপের চুড়ো ঠিক নিচে চার চারকোনা স্তম্ভের চারদিকে আঁকা ঢেউ খেলানো ভোরুওয়ালা জোড়া জোড়া চোক। যে চোখ মনে হয় সেই আদিকাল থেকেই সারা কাঠমান্ডু উপত্যকার ওপর সজাগ দৃষ্টি রেখে আসছে কোথায় কি ঘটেছে সব জানে কিন্তু কোনোদিনও বলবে না স্তূপটা যে সমতল চাতালের উপর দাঁড়িয়ে আছে সেটা যেমন গিজগিজ করছে দেখবার জিনিসে তেমনি করছে মানুষ আর বাঁদরের ভিড়ে বাবু একবার কোমরে একটা খোঁচা বললেন বাঁদরের খোঁচা কিন্তু সেটা যে আসলে তা নয় সেটা পরে জেনেছিলাম সেটার কথা যাকে বলে যথা স্থানে বলবো। আসল ঘটনা ঘটল পাটনে পাটন শহর কোকা কোলা খেয়ে তেষ্টা মিটিয়ে আমরা এখানকার দরবার স্কোয়ারে গিয়ে হাজির হলাম হেলুদা এবার আমাকে সাবধান করে দিয়েছিল আমাদের কাঠমান্ডুঞ্চার সম্বন্ধে যখন লিখবি তখন খেয়াল রাখিস লিচ্ছবি বংশের রাজা বরদেবের পত্তন করা পাটন বা ললিতপুরের মন্দির স্তূপ প্রাসাদ কাঠের কারুকার্য স্বর্ণস্তম্ভের মাথায় রাজার মূর্তি ইত্যাদির এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ অবস্থার মধ্যে পড়ে लालमोहनबाबू अविश् अभावन अकल्पन अतुलन अनुकरणीयरणीय छब्बीस रकम विशेषण व्यवहार कर गड़े तीन मिनिटे एक विश्वास से विशेष घटनाटा ना घटले पंदो मिनिट य चाली जता घटना घटल दरबार स्कोर पेरिए डाइने मोड़िए एक बजारे पड़वार पर এই বাজার যে মঙ্গল বাজার নামে বিখ্যাত সেটা পরে জেনেছিলাম এখানে চারদিকের ছোট ছোট দোকানে নেপালিয়ার তিব্বতী জিনিস বিক্রি হচ্ছে কাঠমান্ডুর দাম কম আর ভিড় কম বলে দেখার বেশি সুবিধে আমরা জিনিস দেখতে দেখতে এগিয়ে চলেছি বাবু দৃষ্টি জব যন্ত্রের দিকে ফেলুদা বলে দিয়েছে পাটনের কাঠের কাজ পৃথিবী বিখ্যাত তাই দাম স্বয়ংভূজে অনেক কম হলেও হাই ক্লাস জন্য নয় এই বলে অনেকগুলোই হাতে নিয়েও বাতিল করে দিচ্ছেন দোকানের কাছে গিয়ে দেখি বাবু যা চাইছেন সেই জিনিসই বাক্স বোঝাই হয়ে চালান হচ্ছে সম্ভবত কাঠমান্ডুর বাজারে এইখানেই ওদের তৈরি হচ্ছে জিনিসগুলো বুঝলে তপেশ দেখে একেবারে फलुदाटने जिन निज्ञ करना गुड़े बाली दोकानदार बोलो अन्न दोकने देखो स्टक फूरिए गल चाल सब अर्डर माल जा लालमोहन बाबूर कथा अटके ग दूजर ही दृष्टि चले ग पास गलिटाय लोक गलिर डान दिखा तिब्बती एके चीनी हलदे टूपी से लाल चोबा से चोख बड़ एक, एक छोटे शुअर गलिर तिब्बती दोकान पेंजीते बसा आध घूमो लोकटा एक बाड़ी बैरिए सामने दाड़ी पास दरजा दिए ढुके ग ढुके दाड़िएखान दरजाटा देखा जाते पावा चारपा सामने गये गुलीटाएं ढुके एगिए गार से फलो कर रोग चेपे हमें एक संगे लोकटा कथाय गरकार गोन्दा गोन्दा भावना जथासम्भव चेपे रेखे दूजे गेकते दर्जा पड़ल जार पाल्ला और फ्रेमे का देखले तक ले बंध बाड़ीटार एदी के देवाले एकटाई दरजाई दर्जा दिए भेतरे ढुके लोकटा और दश पा गड़ीटा शेष ह তার পাশ দিয়ে একটা গলি বাঁ চলে গেছে একটা ছড় টানা বাজনা শব্দ আসছে মনে হলো গলিটা থেকে এগিয়ে গেলাম গলিটার মুখ অব্দি এদিকটা একেবারে নির্জন গলি ডাইনে আমাদের থেকে দশ বারো হাত দূরে একটা ভিখিরি একটা বাড়ির রোয়াকে বসে সারিন্দা বাজাচ্ছে লোকটা নেপালি কারণ সারিন্দা নেপালের যন্ত্র তিব্বতের নয় অবশ্য এরকমই যন্ত্র একই নামে পূর্ববঙ্গেও পাওয়া যায় যতটা সম্ভব টুরিস্টের ভাব করে এগিয়ে গেলাম গলিটা ধরে লোকটার সামনে একটা মরচে ধরা টিনের কৌটো যেখানে বসেছে তার উল্টো দিকে একটা দরজা এটা সেই একই বাড়ির দরজা যার সামনের দিকে দোকান থেকে জবযন্ত্র চালান হচ্ছে কাটমান্ডুতে। এই বাড়িতেই ঢুকেছে শুয়র গলির সেই তিব্বতী ভিকিরি এক মনে বাজিয়ে চলেছে আমাদের সম্বন্ধে তার কোন কৌতূহল নেই বাবু টিনের কৌটোটায় কয়েকটা খুচরো পয়সা ফেলে দিয়ে চাপা গলায় বললেন যাবে নাকি ভেতরে এ দরজাটা খোলা এটা সাইজেও ছোট और यटार बहारो कम कारण यहाँ हलो बैकटोर जाके खिड़की लालमोहन बाबू चलू जो जिज्ञेस करें की बोल, में? बोल बो टूरिस्ट भेतरे की आखते चलो भिक्रीटार दिखे एक दृष्टि दिए गलते लोक नहीं देखे हमें दूजने माथा हेट कर दरजाटा दिए भेतर पैसेजे ढुकल প্যাসেজটা পেরিয়ে ডাইনি একটা উঠোনের এক চিলতে দেখা যাচ্ছে তারও ডান দিকে নিশ্চয় ঘর আছে সেই ঘরের দিক থেকেই শব্দটা আসছে যান্ত্রিক শব্দ না ঠিক যান্ত্রিক নয় যদি বা একটা মেশিন গোছের কিছু চলে তার সঙ্গে আরো কয়েকটা শব্দ মিশে আছে মোটামুটি বলা যায় যে শব্দটার মধ্যে একটা তাল আছে আমরা দম বন্ধ করে পাটি পেটি পা গিয়ে গেলাম বাঁ একটা দরজার পেছনে অন্ধকার ঘর একটা পায়ের শব্দ পাচ্ছি ডাল দিক থেকে আসছে সেটা শব্দটা বাড়ছে হঠাৎ খেয়াল হলো যে এর মধ্যে কখন জানি সারিন্দা সুর পাল্টে গেছে आगे करुण मोलायम इचानी सुरे लोकटा गला शुक्र जा तो गला दिए आवाज बढ़ोबेना और चिंता ना, ना एक झटकाय लालमोहन बाबू के टेंे दोजो ढूके पड़ल बापर अंधकार घर टाय रस्तार दिखे एक खुपरी जानला दिए घर सामान्य आलो आसान एक खाटिया तमार पत्र दड़ी झोलानो कि जामा कपड़ा दरजार आड़ दाड़िए पब्दा पैसेज दिए रस्तार दिखे चले गारिंदा थेमे तर बदले गलार आवाज पेलम लोकटा बहरे गिक्रीटार संगे कथा बोलने दरजारे एक घर एट अंधकार जटायुरा टें ढुकल कार्डबोर्डर बक्स और काट दिए बोझाई घर ता छाड़ा आमार जिन कि मूर्ति गोटा कूड़ी पचिस काठ बा घर को पड़े आ लालमोहन बाबूर शखे जिन তিনটে কাঠের জপ আমরা ঢুকেই দরজার আড়ালে লুকিয়ে পড়েছি বেশ বুঝতে পাচ্ছি। এই ঘরের বাইরেই বারান্দা পেরিয়ে উঠন আর উঠোনের ওদিকের ঘর থেকেই শব্দটা আসছিল এখন শব্দ নেই এবার একটা নতুন শব্দ লোকটা বাইরে থেকে ফিরে এসছে সে খুঁজছে আমাদের पैसेज धरे पायर शब्द एग्जिए ना पे आलो घर डाइन देवाले उठोन दिखे तीनटे दरजा दरजार बहरे बाधा पेल से बारे ठीक पास दरजार सामने इसे पायर शब्द थामल एक आबछा छाय चा ढुकेल घर भेतर चौकाट पड़िएम बंध শরীরের সব শক্তি জড় করে তৈরি হচ্ছে যা করবার আমাকেই করতে হবে লোকটার দুপা এগোতেই আমাদের দেখতে পেল ওর প্রথম হকচখানিটা কাটাবার আগেই আমি ড্রাইভ দিয়ে পড়লাম লোকটার উপর হাত দুটো সমেত কোমর জাপটে ধরে ঘুরিয়ে দেয়াল ঠাসা করব। কিন্তু লোকটা সন্ডা এক ঝটকায় হাত দুটো কিন্তু পারলেন না লোকটার কনুময়ের ধাক্কা লালমোহনবাবুকে ছিটকে ফেলে দিল কার্ডবোর্ডের বাক্সের তুপের ওপর আমার দু হাতে তেলো লোকটার থুতনিক তলায় রেখে ওপর দিয়ে দিয়ে चित हाथ अलगा पैर तलाय लोकता दुमड़े मुछड़े मे पड़ल अज्ञान बाड़ी जब जंत्री पांच सेकेंडर मध्य আমরা দুজনে আবার রাস্তায় জব যন্ত্র লালমোহনবাবুর থলিতে পাটন থেকে ফিরে ইন্দিরা রেস্টুরেন্টে লাঞ্চ খেয়ে এদের মেনুতে মোমো ছিল না অবশ্য প্রায় তিনটে নাগাদ হোটেলে ফিরে দেখি ফেলুদা খাটে শুয়ে সদ্য কেনা একটা ইংরেজি বই পড়ছে নাম ব্ল্যাক মার্কেট মেডিসিন আমাদের দিকে চোখ পড়তেই চোখ কপালে উঠে গেল ব্যাপার কি খুব দুজনে ভাগাভাগি করে পাটনের পুরো ঘটনাটা বললাম আমি জানতাম ফাঁকে ফাঁকে অনেক প্রশ্ন দেবে ফেলুদা বেশ বুঝতে পাচ্ছি আমরা দুজনে মিলে আজ একটা জবরদস্ত কাজ করে এসছি কেন তা ঠিক বলতে পারবো না সমস্ত বাড়িটার মধ্যে যেন জালিয়াতির একটা গন্ধ ছড়িয়েছিল অথচ বাইরে থেকে দেখলে প্রাচীন পাটনের ইমারতি আর কাঠের কাজে তারিফ করা ছাড়া আর কিছুই করার থাকে না সব শুনে টুনে ফেলুদা শাবাস বলে আমাদের দুজনেরই পিঠে চাপড় দিল গোয়েন্দাগিরিতে বীর চক্র থাকলে আমি তোদের দুজনেরই নাম রেকমেন্ড করতাম কিন্তু আপনি যে দিয়ে করলেন সেটা দেখান। বাবু থলি থেকে জব তুলে ধরে দেখালেন ওর মধ্যে মন্ত্র পোড়া আছে কিনা সেটা দেখেছেন ওম হুম আগে ওম মণিপদ হুম তিব্বতী মহামন্ত্র এই তাই বুঝি লালমোহনবাবু একটা মোচড় দিতেই মাথাটা খুলে এলো মন্ত্র ভেতরে কিছু নেই নাথিং मन छोट पाइप जतियों जिन दावाखान दो जे, दावा जे बक्सगुलटेल घर देखे आज टेम्पोते वक्सगुल्तर दिलें जटायु कत लोक भेजाल ओषु खाए भेजाल इंजेक्शन व्यवहार कर डातर सन्देह हल्ले शरगोल तुलबेना जुगटाई रचा अपन प्राण बाचा फेलुदार खाटे उठे किन बस तेजर संगे पायचारिमोहन बाबूरा फलिका पालन कर स्वयं रंग मंचे अवतीर्ण घड़ीत देखी पोने चार्टे लालमोहन बाबू के मन कर दिलमे एत कर् पैंट रेडी थार कथा देख भूले ग ভদ্রলোক এক লাফে সোফা থেকে উঠে পড়লেন এইসিনো যাচ্ছি তো আমরা কিন্তু সেই উদ্দেশ্যেই করানো ফেলুদা পায়েচারি থামিয়ে একটা তালি মেরে মন থেকে যেন সমস্ত চিন্তা দূর করে দিয়ে বলল গুড আইডিয়া আজকে পরে এক ঘন্টা অবশ্য ক্যাসিনো পর্ব এক ঘন্টায় শেষ হয়নি কেন হয়নি সেটা জানতে হলে আর একটু ধৈর্য ধরতে হবে সাড়ে মধ্যে ডিনার খেয়ে বেরিয়ে পড়লাম কাসিনো নাকি এখানে ভোর চারটে অবধি খোলা থাকে আর আসল ভিড়টা হয় এগারোটার পর এখন গেলে খানিকটা খালি পাওয়া যাবে হোটেলটা শহর থেকে খানিকটা বাইরে বাসে যেতে যেতে বেশ বুঝতে পারছিলাম যে আমরা লোকালয়ে ছাড়িয়ে চলে যাচ্ছি কারণ রাস্তার আলো ছাড়া আর বিশেষ আলো চোখে পড়ছে না মিনিট পনেরো চলার পর খানিকটা চড়াই উঠে একটা গেট পড়লো তারপর ডান দিকে বেশ বড় একটা লন ও সুইমিং পুল পেরিয়ে আবার ডাইনে ঘুরে বাসটা গিয়ে থামলো হোটেলের পৌটিকোর ঠিক আগে একবারে কাসিনোর প্রবেশ দ্বারের সামনে এল্লায় হোটেল তার এক পাশে এই কাসিনো বুঝলাম যারা বাইরে থেকে আসবে তাদের আর আসল হোটেলে ঢুকতেই হবে না আমাদের আজকের হিরো অন্তত এখন পর্যন্ত হলেন বাবু। বিদেশি ফিল্মে দেখা আদব কায়দার কোনোটাই বাদ দেবেন না এমন একটা সংকল্প নিয়েই তিনি যেন কাসিনোতে এসেছেন অবশ্য এসব আদব কায়দা যে তিনি সবসময় ঠিকভাবে প্রয়োগ করতে পেরেছিলেন তা নয় যেমন সুইংডোর দিয়ে ঢুকেই বাদিকে কাউন্টারের পেছনে যে দুটি বোটাই পরা ভদ্রলোক বসেছিলেন যাদের কাছে তবে এটা স্বীকার করতেই হবে যে কাটমান্ডু টেলার ভদ্রলোকের প্যান্ট বেশ ভালোই বানিয়েছে তার সঙ্গে নিউ মার্কেটের কেনা হালকা সবুজ আর মাথায় নেপালি ক্যাপ সব মিলিয়ে ভদ্রলোকের মধ্যে সিঁড়ি দিয়ে হ্যান্ড ব্যাগ খুলে টাকা ভরতে ভরতে আর লালমোহনবাবুর দৃষ্টি হাতের কার্ডের দিকে ফলে দুজনের মধ্যে একটা কলিশন লাগতো যদি না আমি ভদ্রলোকের জার্কিনের আস্তিনটা ধরে ঠিক সময় একটা টান দিতাম লালমোহন বাবু মহিলার দিকে ঢুকে চারিদিকের ব্যবসা সেবা দেখে ভদ্রলোককে ফেলুদা স্মরণাপন্ন হতেই হলো ফেলুদাও তৈরি ছিল ওকে উদ্ধার করার জন্য হাতের কার্ডটা দেখুন পাঁচ রকম খেলার জন্য পাঁচটা কুপন রয়েছে আপনার দ্বারা জ্যাকপট ছাড়া আর কিছু খেলা চলবে না অন্যগুলোর তল পাবেন না আপনি জ্যাকপটের কুপনটি ছিঁড়ে ওই কাউন্টারে দিন ওটা হলো ক্যাসিনোর ব্যাংক। আপনাকে এক ডলারের হিসেবে যত টাকা হয় সেটা দিয়ে দেবে বোধ হয় টাকার মতো নেপালি টাকা তাতে আপনি এগারোটা চান্স পাবেন জ্যাকপটে তাতে যদি কিছু মূলধন হয় তাহলে আরও খেলতে পারবেন যদি টাকাগুলো যায় তবে আরও খেলতে হলে ট্যাঙ্ক থেকে দিতে হবে ছাড়াও কিছু জ্যাকপটের মেশিন রয়েছে আর ছোটটায় রয়েছে কিনো আর জ্যাকপট ফেলুদা দেখলাম রুলের দিকে এগিয়ে গেল আমরা গিয়ে ঢুকলাম ডাইনের ঘরে আমরা দুজনে কুপন ভাঙিয়ে টাকা নিয়েছি তিনদিকের দেয়ালের সামনে পরপর দাঁড়িয়ে আছে বারো চোদ্দোটা জ্যাকপট মেশিন একটা মেশিনের সামনে নিয়ে গিয়ে বাবুকে বললাম ব্যাপারটা খুব সোজা ওই দেখুন স্লট মেশিনের মতো করে এর মধ্যে টাকা গুঁজে দেবেন তারপর এই ডাইনের হাতল ধরে টান মারবে তারপর যা হবার আপনি হবে মানে মানে জিত হলে মেশিন থেকে টাকা বেরিয়ে পাত্রটায় পড়বে যেমন ওজনে কার্ড পড়ে হার হলে কিছুই বেরোবে না আপনি না একবার ফেলে দেখুন হুম। দেখবুণ লেখা জ্বলে উঠল কয়েন্সেপ্টেডো এবার হাতল টানুন জোরে লালমোহন বাবু মারলেন টান মেশিনের সামনে একটা চৌকো কাঁচের জানলার পেছনে পাশাপাশি তিনটে তিন রকম ছবি ছিল হলদে ফল লাল ফল ঘন্টা হাতলে টান দিতেই মেশিনের ভেতর থেকে একটা ঘর ঘর করে ঘোরার শব্দ শুরু হলো আর চোখের সামনে কাছের পেছনের ছবিগুলো বদলাতে বদলাতে পাঁচ সেকেন্ড পর ঘট ঘট ঘট শব্দে একটা নতুন কম্বিনেশন এসে দাঁড়ালো হলদে ফল হলদে ফল নীল ফুল আর তার পর মুহূর্তে ঝনাত করে দুটো টাকা এসে পড়লো পাত্রের মধ্যে আমি দুটো মেশিন পরে আমার মেশিনে চলে গেলাম আরো সাত আটটা মেশিনের সামনে দেশি বিদেশি মেয়ে পুরুষ দাঁড়িয়ে খেলে যাচ্ছে ঘরের একপাশে কাউন্টারে একজন লোক বসে আছে তার কাছে চাইলেই একটা প্লাস্টিকের বাটি পাওয়া যায় টাকা রাখার জন্য আমি দুটো চেয়ে নিয়ে একটা লালমোহনবাবুকে বাবুকে দিয়েলাম। এমন জমাটি ব্যাপার যে খেলার সময় অন্য কোনো দিকে চাওয়া যায় না অন্য কিছু ভাবা যায় না মনে হয় বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হল এই জ্যাকপট তাও একবার বাঁদিকে আর চোখে চেয়ে দেখলাম বাবু বাটি করে বেশ কিছু টাকা কাউন্টারে নিয়ে গিয়ে সেগুলোর বদলে নোট নিয়ে এলেন আমারও জিত হচ্ছিল রোগও চেপে গিয়েছিল এমন সময় ফেলুদা পাশের ঘর থেকে এসে তেত্রিশ থেকে ডাকে মানে ভদ্রমহিলাই বুঝিয়ে দিলেন পরিষ্কার বাংলায় আপনাদের একজন বন্ধু রয়েছেন তিনি বিশেষ করে অনুরোধ করেছেন একবার তার সঙ্গে দেখা করতে কৌতুহাল তাছাড়া মিনিট দশকের বেশি থাকার তো কোনো নেই অগত্যা খেলা থামিয়ে রওনা দিলাম এই অজানা বন্ধুর উদ্দেশ্যে ভদ্রমহিলা লিফটের মুকোপ দিয়ে এসে নমস্কার করে চলে গেলেন চারতলায় লিফ্ট থেকে বেরিয়ে বাঁয় কার্পেট মোড়া প্যাসেজ ধরে একেবারে শেষ প্রান্তে গিয়ে ডান দিকে চারশো তেত্রিশ ঘর ফেলুদাই বেল টিপলাম দরজাটা লক করা ছিল না ঠেলতেই খুলে গেল ফেলুদাকে সামনে নিয়ে আমরা ঢুকলাম ভেতরে বিশাল বৈঠকখানায় একটা মাত্র ল্যাম্প চলছে ঘরের এক প্রান্তে একটা সোফায় যিনি বসে আছেন তার ঠিক পেছনেই ল্যাম্পটা জ্বলছে বলে ভদ্রলোকের মুখ ভালো করে বোঝা যাচ্ছে না বাইরে থেকে মনে হয়েছিল ঘরে আরও লোক আছে কারণ কথাবার্তা শুনতে পাচ্ছিলাম এখন দেখলাম ভদ্রলোকের উল্টো দিকে একটা টেলিভিশনের পাশে আরেকটা যন্ত্র রঙিন আমেরিকান ছবি হচ্ছে টিভিতে দেখে বুঝলাম ভিডিও চলছে ফিল্মের কথাবার্তাই শোনা যাচ্ছিল বাইরে থেকে आसेन, मिस्टर मित्तर भो भो करुक पेटर भेतर ट खाली खाली लागसे गला जे खोब चा फलुदा मत धुरंदर प्रतिद्वंद संगे लोडे नंद पुण्य तीर्थ काशी धामे एर स मोकिला मगन लाल मेघरज जार मे करा नाइफ थ्रोअर लालमोहन बाबू के टार्गेट कर खेला देखिए और आयु कमिए अंत तीन बचर काठमांडुते कि सांघातिक लोकटा टीवर पास चले गलोक हाथ डगे सुईच भद्रलोक टीपते ही शब्द समेत रंगीन छवि उबे गुट सोफाए भाग कर बस लालमोहन बाबू এতক্ষণে ভদ্রলোকের মুখটা খানিকটা স্পষ্ট বিশেষ বদল হয় নিচেহারায় ধুতিটা এখনও ছাড়েননি তবে শেরওয়ানিটায় জাত কাটারের ছাপ রয়েছে আর বোতামগুলো হীরের হলেও হতে পারে সবচেয়ে বদল হয়েছে পরিবেশে বেনারসের গুলির বাড়ির গদি আর ফাইভ স্টার হোটেলের রয়েল সুইটে আকাশ পাতাল তফাত ढकी स्वर्गे गान भानबे मित्तर मगलाल सामने रूप चाय सरंजाम कपे शेष चुमुक दिए नाम पास फोन तुम ले टी और कफि बेस्ट दार्जिलिंग टी पाई होटे चाय हम तीन चाय ले रूम सर्विस डायल तीन टे चायर दिए फोन रेखेलार दिखे चाहें मगन लाल मेघरज हाँ तोमांडु हा, हा, जान पहचान मगन हा, लाल हालका हासि हासिल जने दृष्टि परस्पर दिखा सर आरप्राइज हलन देखे बैकि आनी हजतर बहरे देखे नए क्या किय अबाकेत्र बदले से देखे কেন কেনারস হোলি প্লেস কাঠমি প্লেস ওখানে বিশ্বনাথ বলে পশুপতি বুঝলাম হাসি ফুটলেও কথা ফোটার অবস্থা এখনো হয়নি জটায়ুর করমের কথা যে বলছেন সেটা কি ওষুধ সংক্রান্ত কোন কাজ আমার গেল। দাঁড়ায় সামনে পড়ে এই ধরনের একমাত্র ঠিকই ওষুধ কা তাহলে আপনি এখানে কি করছেন সেটা জানতে পারি কি আপনি বলুন আমিও বলবো आमार बैपार भेरी, मित्तर डी बुद्धि चुप लालमोहन बाबू द्रुत निश्वास फिलहाल बेपार बोल फेयर तबादीुदाओ था बोझार उपाय uh, नहीं लालमोहन बाबू शीत लागार भाव को दाँति दाँत चपलन से হোটেলের ভেতরের টেম্পারেচারটা এমনিতেই একটু কমের দিকে চা এল মগললালের আদেশে নতুন ট্রে থেকে শুধু তিনটে কাপ রেখে পুরনোটা থেকে টিপট আর মগললালের লালের ব্যবহার করা পেয়ালাটা তুলে নিয়ে চলে গেল পেয়ারা আমার বিশ্বাস সোম ভদ্রলোকটি এখানকার কোন ব্যক্তির কিছুটা অসুবিধে চা ঢালছেন আমাদের মঙ্গললালের হাতে চিনির পাত্র শুকন বললাম আমি কারণ প্রশ্নটা আমাকেই করা হয়েছিল ওয়ান এবার জটায়ুকে প্রশ্ন আমি জানি জটায়ুর মাথায় এলএচডি ঘুরছে আর ঘুরছে সেই লোকটার কথা যে সিঁড়ি নামছে ভেবে সাততল থেকে পা বাড়িয়ে দিয়েছিল টু না না বাবু মিষ্টির ভক্ত চায় দু চামচের কম চিনি হলে চলে না তাও তিনি নো বলছেন ই কেমন কথা হলো হলওয়া মোহনবাবু আপনার রসগোল্লা খাওয়া চেহারা সুগারে কেন আমি নিয়েছি বলেই বোধ হয় ভদ্রলোক শেষ পর্যন্ত সাহস পেলেন ফেলুদারো একটা। উঠে গিয়ে যে যার চা নিয়ে এসে আবার বসলাম ফেলুদা চায়ের কাপটা পাশে টেবিলে রেখে আগের কথার জের টেনে বললো আমার বিশ্বাস মিস্টার সোম জানতে পেরেছিলেন যে এখানে একটা গর্হিত কার বাজ চলছে সে ব্যাপারে তিনি কলকাতা গিয়েছিলেন একটা উদ্দেশ্য ছিল আমার সঙ্গে দেখা করা তার আগেই তাকে খুন করা হয় আপনি যখন খুনের ব্যাপারটা জানেন তখন স্বভাবতই প্রশ্ন জাগে আপনি এ ব্যাপারে জড়িত কি না মগলাল ভাষা ভাষা চোখে ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে কিছুক্ষণ ফেলুদার দিকে চেয়ে আমাদের হাতে ধরা পেয়ালা থেকে ভুর করে হাই ক্লাস চায়ের গন্ধ বের বেরোচ্ছে আমি আর লালমোহনবাবু এই অবস্থাতেই চুমুক না দিয়ে পারলাম না মগল লাল হঠাৎ হাঁকটা দেওয়াতে চমকে উঠেছিলাম বসবার ঘরের দুদিকেই যে আরো ঘর আছে সেটা এসেই বুঝেছি এবার মগল লালের পেছনের একটা দরজা খুলে একজন লোক এসে আমাদের ঘরে ঢুকল সঙ্গে সঙ্গে शब्दा हल लाल से लालमोहन बाबू हाथ पेयला केंपे ग संगे लागार शब्द जगदीश नामे भद्रलोकटी मोगलाले पेचन से दाड़ें बाटरा नम्बर टू का देखे बाटरार संगे सामान्य तफात बुझतेनार चोख एक कटा कानूपाशे चूले सामान्य पाक शरसाओं किसी बड़ तफात हल एर चाहनी मिसुके भावना नेना के चीन आलाप है शुने रखेंदा बहादुर इना के हर আমি জানি আপনারা ইনার পিছনে লেগেছেন ও আমি বরদাস্ট করব না যদি নিজে যা করেন তা করেন বাঁতেই করেন্ভ স্টেডি গলার স্বর একটু ও কাঁপছে না মোগললাল আর কিছু বলার আগে ফেলুদা একটা প্রশ্ন করল ওনার চেহারার সঙ্গে প্রায় হুবহু মিলে যায় এমন একজন লোক কাটমান্ডুতে আছে সেটা আপনি জানেন কি मगल लाल मुखमे उठल हाँ, हाँ से लोग दोस्त लोक टेल हिम टू बी भेरिफुल से जान बुझे सूझे तो आज बसुपतिनाथ जी शमशान देखे एसे हल्वा मोहन बाबू लालमोहन बाबू प्रचंड मन जो मगल्पा खे पे मगल लाल दृष्टि दिखे घूरल भटरा जदि मन से गलत जगदीशर कांधे डाल तीबर मित्तर सत्कार मित्तर आज दवाइय सबा दुश्मन के माइसिन সিন মানে কি সিন মানে পয়সা নেবে হাত ফেড়ে দেশের লোক যদি অ্যালোপাথি ছেড়ে দূসরা দাবাই খাবে তো আখের দেশের মঙ্গল হবে আপনি জেনে রাখবেন হ্যাঁ শুনলাম আপনার কথা কিন্তু আপনি দেখছি নিজে এখনো অ্যালোপাথি ছাড়তে পারেননি আপনার টেলিফোনের পাশে রাখা ওই শিশুটা নিশ্চয়ই চরণামৃতের শিশি নয় শিশিটা এমন ভাবে আড়ালে রয়েছে যে প্রায় চোখেই পড়ে না কথাটা যে মগল লালের মোটেই পছন্দ হল না সেটা তার মুখের উপর ঝোড়ো ভাবটা নেমে আসা থেকেই বুঝেছি আজি মগল লাল চাটা সত্যিই ভালো ছিল মগলাল তার জায়গা থেকে নড়লেন না যখন চারশো নম্বর সুইট থেকে বেরোচ্ছি তখন একটা সুইচের শব্দের সঙ্গে সঙ্গে শুনলাম মার্কিন ছবির সংলাপ আবার শুরু হয়েছে মগললাল পর্বের পরেও একই রাতে যে আরো কিছু ঘটতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি অথচ লুম্বিনী হোটেলে ফেরার পর আরও এমন দুটো ঘটনা ঘটল যার ফলে এই বিশেষ দিনটা আমার জীবনে চিরকালের মতো একটা লাল তারিখ মার্কা দিন হয়ে রইল হোটেলে ফিরে রিসেপশনের বেঞ্চিতে হরিনা চক্রবর্তীকে বসে থাকতে দেখে রীতিমতো অবাক হলাম এত তোরাতে কি ব্যাপার বললেন প্রায় এক ঘন্টা মানে সাড়ে দশটা থেকে ভদ্রলোক অপেক্ষা করছেন আমাদের জন্য বিশেষ দরকার আসুন আমাদের ঘরে ঠান্ডা মানুষটার মধ্যে বেশ একটা চাপা উদ্বেগের ভাব লক্ষ্য করছিলাম কি ব্যাপার বলুন তো ঘরে এসে ভদ্রলোককে সোফায় বসিয়ে প্রশ্ন করলো ফেলুদা ভদ্রলোক একটু সময় নিয়ে যেন তার চিন্তাগুলো গুছিয়ে নিলেন তারপর বললেন হিমাদ্রি এইভাবে চলে যাওয়াতে সবজেন কেমন গণ্ডগোল হয়ে গিয়েছিল আর সত্যি কি এও মনে হচ্ছিল যে তাকে যখন আর ফিরিয়ে আনা যাবে না তখন এত কথা বলে লাভিবা কি কিসের কথা বলছেন আপনি বছর দিনে আগে হিমাত্রি এখানে একটা চোরাকারবার ব্যাপার ধরিয়ে দিয়েছিল গাঁজা চরস ইত্যাদি গোপনে চালান যাচ্ছিল এখান থেকে ওই হিমাদ্রি ছিল ভয়ানক রেকলেস অ্যাডভেঞ্চার প্রিয় ছেলে নিজের জীবনের কোনো তোয়াক্কা করতো না স্মাগলিং যে হচ্ছে সেটা শোনা যাচ্ছিল কিন্তু ঘাঁটিটা কোথায় সেটা জানা যাচ্ছিল না আপনাকে আগেই বলেছি যে হিমাত্রীকে হেলিকপ্টারে নেপালের উত্তর দক্ষিণ দুদিকেই যেতে হতো একবার উত্তরে গিয়ে সে নিজেই অনুসন্ধান করে জানতে পারে যে ঘাঁটিটা হচ্ছে হেলাম্বুর কাছে একটা শেরপাদের গ্রামে সে পুলিশকে খবর দেয় ফলে দলটা ধরা পড়ে আপনার কি এই ধরনের আরেকটা সন্ধান পেয়েছিল। আমাকে সে কিছু বলেনি তবে ও মারা যাবার দিন পাঁচেক আগে থেকে দুই বন্ধুতে উত্তেজিত হয়ে আলোচনা করতে দেখেছি তার কিছু কিছু কথা আমার কানেও এসেছিল আমি ওকে বলেছিলাম তুই তুই এসব গোলমালের মধ্যে আর চাস না এসব গ্যাং বড় সাংঘাতিক হয় দয়া ময়া বলে কিছু নেই ও আমার কথায় কান দেয় নেই हाथ खतार पताा छेड़ा कागज ताल कल दिए देवनागरीते लेखा लाइन हिमुरटे মারা যাবার পর আমার চাকর পেয়ে আমাকে দেয় হম নেপালি ভাষা বলে মনে হচ্ছে হ্যাঁ মোটামুটি বাংলাটা হচ্ছে তোমার বেড়েছে কাগজটা ফেরত দিয়ে একটা শুকনো হাসি হেসে বলল সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই যে জাল ওষুধের চোরা কারবার বন্ধ করতে গিয়ে আপনার পুত্রকে সেই জাল ওষুধের ইঞ্জেকশনই বলতে হল আপনি কি হলে বিশ্বাস করেন যে লাভ হল কিনা আমার মনের কিছু অস্পষ্ট ধারণা খানিকটা স্পষ্ট হলো। তদন্তের ব্যাপারে সেটা একটা মস্ত লাভ যাকে মিত্র হরিনাথবাবু যাবার সঙ্গে সঙ্গে লালমোহনবাবুও গুড নাইট করে চলে গেলেন তার ঘরে আমি শুয়ে পড়লাম যদিও ফেলুদার হাবভাব দেখে মনে হচ্ছে বেডসাইড ল্যাম্প এখনো জ্বলবে কিছুক্ষণ আজকে রাতটা কি অদ্ভুত গেল হিমাদ্রীবাবুর চোরাকার বাড়িদের ধরিয়ে দেওয়া মগলাল সাংঘাতিক লোক কি বেপরোয়া ফেলুদাকে শাসিয়ে দিল এইসব ভাবতে ভাবতে চোখের পাতা দুটো বুঝে এসেছে এমন সময় হঠাৎ দরজার বেলটা বেজে উঠল শোয়া বারোটা এই সময় আবার কে এল উঠে গিয়ে দরজা খুলে দেখি তার চোপ ব্যাপার লালমোহন বাবু বাঁহাতে এক টুকরো কাগজ ডানহাতে যকযন্ত্র মুখের হাসিটাকে লামা স্মাইল ছাড়া আর কিছু বলা যায় না এরকম অমায়িক স্নিগ্ধ হাসি আজকের দিনে চট করে কোনো শেয়ানা শহুরে লোকের মুখে দেখাই যায় না তিনবার हूँ शब्द का उच्चारण कर जब जंत्र घोराते घोराते भद्रलोक ढुके खर भेतर फेलुदा खाटे उठे बसे भद्रलोकर हाथी कागजे टुकड़ोटाइल लाल कल दिए इंग्रिजी ते लेखा यू हाव बीन ओन्ड अर्थात तुम्हारे सवधान को देवा ठीक याल कल देखे एकट आगे একটা নেপালি ভাষায় লেখা হুমকিতে বাবু, কোথায় ছিল এটা ফেলুদার হাতে কাগজটা চালান দিয়ে জিজ্ঞেস করলাম ভদ্রলোককে বাবু তার জহর কোটের ডান পকেটে দুটো চাপড় মেরে বুঝিয়ে দিলেন ভদ্রলোক এই কোটটা পরেই বেরিয়েছিলেন সকালে মনে পড়ল স্বয়ংভু নাথে তিনি বলেছিলেন बारे नाकि और पकेटे टेने दम नहीं पुरो दम ड़े शब्द उच्चारण कर लो भद्रलोक चेयारे बसते बसते हुमकित बी दशा लालमोहन बाबर मु रई ग फेलुदार दिखे चाहूं ठोट नेड़े बुझिए दिल्ड सिलिंग पेंस एल एस डी উব মগল মগললাল নিজের হাতেই চিনি দিয়েছিল আমাদের চায় আমাদের দুজনের যখন কিছুই হচ্ছে না তখন শুধু বাবুর চাই দিয়েছিল ওই বিশেষ একটা কিউব আঙ্কলকে নিয়ে রসিকতা করাটা দেখছি মগল লালের চরিত্রের একটা বিশেষ দিক কি শতান লোকটা ও মামা মামা মামা মামা মামা মামা মণিপা দে भद्रलोक पर मुहूर्ते ही हठात हासिटा चले गए चाहनी दृष्टि फेलुदार दिखे फलुदा दृष्टि लक्ष्य भद्रलोक धमके सुरे बद्रोक खुली अतच खोलार नाम नहीं चापा गलए बुझल से मगल लाल उद्देश्य ब जब जंत्र एम थेमे आस्ते आस्ते बरक्त भावना चले गए लालमोहनबा चोकुदार्पी गले गोखे दृष्टि क्रमश तीक्षण तीक्षणतर होल दम बंध हो आस घर पेन्ड्रप सेंस लालमोहन बाबू चे आ गलटार दिखा मन हमलाशा मंत्रेबल देखे थतमे कि खुजे पासी अथच लालमोहन बाबू छाड़बें ना तपेश देखे भिपजि मान हमलेट इंडिगो ब्लू ग्रीन येलो अरेन्मधनुर रंग देखेश कथार लालमोहन बाबू शुद्ध चुप कर चे आ सामने दिखे से तंद्रार मत आस मेझर दिखे चे आद्रलोक तरबीड़े আই যেন প্রত্যেকটা ইঁদুর কে পিসে পিসে ধরা হয়েছে এইভাবে চলল মিনিট দিনেক এক জায়গায় দাঁড়িয়ে না সারা ঘর ঘুরে ঘুরে এই কাণ্ড আশা করি আমাদের ঠিক নিচের ঘরে কোনোহন বাবু বসে পড়লেন কোন ফাঁকে যে ইঁদুর টিকটিকি হয়ে গেল সেটা বোঝা গেল না খতায়োটিক এতটা এনার্জি খরচ করার ফলেই বোধহয় বাবুর মধ্যে এবার একটা ঝিম ধরা ভাব এসে গেল তার সঙ্গে সেই আলাভোলা হাসি এরপরে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না যখন উঠলাম তখন পুবের জাল্লা দিয়ে রোদ এসে ঘর একেবারে আলোয় আলো ফেলুদা চান করে দাড়ি দাড়িটাড়ি কামিয়ে রেডি সবে মাত্র কাকে যেন ফোন করে রিসিভারটা নামিয়ে রাখল ওকে আজ সকালে একবার দেখা করা দরকার তার অবস্থাটা যে খুব নিরাপদ নয় সেটা তাকে জানানো দরকার করলে পুলিশ স্টেশন ভেরি গুড নিউজ দুই সরকারের সমঝোতা হয়ে গেছে হ্যাঁ এত দারুণ খবর হ্যাঁ কিন্তু তার আগে আমি নিজে একটা ফোন করেছিলাম সেটার খবরটা খুব ভালো না কেন মানে কাকে ফোন করেছিলেন ডক্টর দিবাকর উনি নাকি আজ ভোরে একটা জরুরি কল পেয়ে চলে গেছেন এখনো ফেরেননি ব্যাপারটা মোটেই ভালো লাগছে না কেন ফেলুদা মনে হয় উনি আমাদের ওষুধ পরীক্ষা করে দেখছিলেন আর সেটা চোরাকারবারি দল পছন্দ করেনি অবশ্যই এটা আমার অনুমান দেখি ঘণ্টা পর আরেকটা ফোন করে দেখব তাতেও না হলে ডিসপেন্সারিতে চলে লমোহনবাবুরের দিকটা একেবারে মহানির এলএসডির প্রভাব সাত আট ঘন্টার কমে যায় না তুমি অল এলং জেগেছিলে উবায় কি কখন কি করে বসে তার তো ঠিক নেই ভাগ্য ভালো ভদ্রলোকের কোন খারাপ এফেক্ট হয়নি এখন একদম নর্মল পুরোপুরি নয় যাবার সময় বলে গেলেন আমার মগজের নাকি তিন ভাগ স্থল এক ভাগ জল সেটা কমপ্লিমেন্ট হলো কিনা ঠিক বুঝলাম না তবে খোস মেজায় আছেন কোনো ডেঞ্জার নেই আমি আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে নিলাম ফেলুদা বলেছিল নিচে থাকবে যাতে টেলিফোন এলে তৎক্ষণাৎ রিসেপশন থেকে কথা বলতে পারে গিয়ে দেখি ও পায়চারি করছে এখনও ফেরেনি দিবাকর মুশকিল হচ্ছে কি কোথায় যে গেছেন সেটাও বাড়ির লোকে জানে না আরো বার্ধুক দেখি পর সোজা চলে যাব মিনিট তিনেকের মধ্যেই বাবু এসে হাজির কোনো তাপ উত্তাপ নেই যেন অস্বাভাবিক কিছুই ঘটেনি তবে আমার সঙ্গে যে সামান্য কথাবার্তা হলো তাতে বুঝলাম চিনি এখনো সম্পূর্ণ হজম হয়নি দেওয়ালে টাঙানো একটা নেপালি চলে না। কার সঙ্গে আমাদের এই হোটেল লুমুম্বা লুম্বিনি লাঘমবাবু লুম্বিনী তারপর একটুক্ষণ চুপ থেকে বললেন এখানে তো জন্মেছিলেন তাই না কে গৌতম বুদ্ধ এই হোটেলে নয় নিশ্চয়ই কেন না বলছো এই অদ্ভুত আলোচনা আর বেশিক্ষণ চলল না কারণ ওদের টেলিফোনে পাওয়া যাচ্ছে না ফেলুদার দেখা দেখি আমরাও শুধু কফি দিয়ে ব্রেকফাস্ট সারলাম মন বলছে আজ অনেক কিছু ঘটবে কিন্তু কি ঘটবে সেটা বুঝতে পারছি না আমাদের হোটেল থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে মিস্টার বাটরার অফিস বেশি বড় না হলেও বেশ ছিমছাম অফিস দেখেই বোঝা যায় বয়স বছর তিনেকের বেশি না এক দেয়ালে নেপালের রাজারানি ছবি আর অন্য দেয়ালে যার ছবি বুঝলাম সেই এই অফিসের মালিক মিস্টার রানা অফিসে এসে যে খবরটা পেলাম সেটাকে একটা বমশেল বললেও ফোন করলেন মিস্টার বাটরা কে বললেন তেরাইতে আমাদের নতুন বাংলোটা দেখার খুব ইচ্ছা হুম। তাই মিস্টার বাটরা কে ওর সঙ্গে চলে যেতে হলো অবশ্যই উনি ইনস্ট্রাকশন দিয়ে গেছেন যে আপনার গাড়ি লাগলে যেন তার ব্যবস্থা লালমোহনবাবু আমার হাতটা খপ করে ধরলেন বুঝলাম মগনলাল মেঘরাজ এর নামে ওর নেশা ছুটে গেছে সত্যি যেখানে দেখুন আপনাকে যেতে হবে ত্রিভুবন রোড দিয়ে হেতাওড়া দেড়শো কিলোমিটার হেতাওড়া ইজ আ টাউন ওখানে আপনি লাঞ্চ ফাঞ্চ করে নিতে পারেন কারণ আমাদের বাংলা নতুন তো সেখানে কিচেনটা এখনো চালু হয়নি আধ ঘন্টা পরে হোটেলে গাড়ি পাঠাতে বলে দিল ওকে একবার নাকি চট করে দরবার দিকে ঘুরে আসতে হবে বলল তোরা হোটেলে ফিরে গিয়ে আমার জন্য অপেক্ষা কর আমার বিশ পঁচিশ মিনিটের বেশি লাগবে না গাড়ি এলো কুড়ি মিনিটের মধ্যে আর ফেলুদা পঁচিশে বলল ওকে নাকি একবার ফ্রিক স্ট্রিটে যেতে হয়েছিল সেটা আবার কোথায় আমি জিজ্ঞেস করলাম কাজেই বলা যেতে পারে হিপি পাড়া পাঁচ মিনিটের মধ্যে শহর ছাড়িয়ে ত্রিভুবন রোড ধরল আমাদের ট্যাক্সি ফেলুদার হাতে খাতা চোখে ভ্রুকুটি বাইরে দৃশ্য সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন লালমোহনবাবুর নেশা ছুটে গেলেও ওর মধ্যে একটা আশ্চর্য মোলায়েম ভাব লক্ষ্য করছি যেটা আগে কখনো দেখিনি মনে হয় যেন এসব সাময়িক উত্তেজনার অনেক উর্ধে উঠে গেছেন তিনি জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখে শুধু একটা মাত্র মন্তব্য করলেন কালসব ডবল দেখছিলাম আজ সিঙ্গল ফেলুদা কথাটা শুনে খাতা থেকে মুখ তুলে লালমোহনবাবুর দিকে কেমন যেন অন্যমনস্ক ভাবে চেয়ে থেকে বলল এটাও যেমন ঠিক এর উল্টোটাও ঠিক কথাটা আমার কাছে ভীষণ রহস্যজনক বলে মনে হল কাঠমান্ডু চার হাজার ফুট থেকে আরো অনেক উপরে উঠে এসেছি তিন পাশ ঘিরে বরফের চূড়ো দেখা যাচ্ছে আগেই জানতাম যে সাড়ে সাত হাজার ফুট অব্দি উঠতে হবে তাই ঝোলাতে করে গরম মাফলা নিয়ে এসেছিলাম ঘন্টা দেডিক চলার পর সেগুলোর প্রয়োজন হয়ে পড়ল সঙ্গে ফ্লাস্কে কফি ছিল গাড়িতেই তিনজনে খেয়ে নিলাম অল্পক্ষণের মধ্যেই নামা শুরু হয়ে গেল নেডা মহাভারত পর্বতশ্রেণী ছাড়িয়ে আমরা এখন ঘন সবুজে ঢাকা শিবালিক পর্বতশ্রেণীর দিকে চলেছি অত দূর যেতে হবে না আমাদের কারণ মাঝপথেই পড়বে রাপ্তি উপত্যকায় নদীর পাশে হেতাওড়া শহর সেখান থেকেই ত্রিভুবন রাজপথ ছেড়ে ডান দিক ঘুরব নামটা জানিস হাতের খাতাটা বন্ধ করে হঠাৎ প্রশ্ন করল ফেলুদা না উনি তো কোনদিন বলেননি না বললেও তো জানা উচিত ছিল ওর আপিসের ঘরে ও টেবিলের উপর একটা প্লাস্টিকের ফলকে লেখা ছিল পুরো নামটা লাল বাটরা হেতাওরা যখন পৌঁছলাম তখন দুটো বেজে গেছে খিদে পাবার কথা কিন্তু পায়নি এক একটা অবস্থায় পড়লে মানুষ খিদে তেষ্টা ভুলে যায় এটা সেই রকম একটা অবস্থা বাবুকে জিজ্ঞেস করাতে বললেন ফুড ইজ নাথিং ড্রাইভার রাস্তা জানে সেই ত্রিভুবন রোড ছেড়ে ডান দিকে ঘুরল বাঁদিক দিয়ে রাপ্তি নদী ছুটে চলেছে পাথর ভেঙে দুদিকের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের রাস্তা ডান দিকে ঘন শালবন মন আমার বারবার বলছে এই হলো সেই তেরাই সেই গায়ে কাঁটা দেওয়া অরণ্য ভূমি হিংস্র জানোয়ারের ডেরা হিসেবে যারা জুড়ি নেই সিপাহী বিদ্রোহের পর নানা সাহেব তার দলবল নিয়ে ভারতবর্ষ থেকে পালিয়ে এসে এই তেরাইয়েরই এক অংশে গা ঢাকা দিয়েছিল রাস্তা আবার ডাইনে মোড় নিল এটা কাঁচা হালে তৈরি হয়েছে এই রাস্তা ধরে মিনিট তিনেক চলেই লাল ডালির ছাতোওয়ালা কালো কাঠের বাংলোটা চোখে পড়ল। বনের গাছ কেটে বেশ কিছুটা জায়গা সাফ করে কম্পাউন্ডে ঘেরা বাংলোটা তৈরি হয়েছে ডাইনে ঘুরে বাংলোর গেট দিয়ে ঢুকে নুড়ি ফেলা পথের উপর দিয়ে শব্দ তুলে আমাদের গাড়ি বাংলোর বারান্দার সামনে গিয়ে দাঁড়াল বাঁ কিছুটা দূরেই দুটো পাশাপাশি গ্যারেজের সামনে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি থামার সঙ্গে সঙ্গে জায়গাটার আশ্চর্য নিস্তব্ধতার একটা আন্দাজ পেয়েছি ঝিঁঝির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই না সেটা ঠিক না একটা সামান্য খুটখাট শব্দ থেকে আসছে সেটা বুঝতে পারছি না আমাদের গাড়ি ড্রাইভার অন্য গাড়িটার দিকে চলে গেল আমরা তিনজন তিন ধাপ সিঁড়ি ভেঙে জাল দেওয়া দরজাটা খুলে বারান্দায় গিয়ে ঠুকলাম ভেতরে আসুন মিস্টার মিত্তর সামনের ঘরটাই বৈঠকখানা আর তার ভেতর থেকেই ডাকটা এসেছে মগনলাল মেঘরাজের পালিশ করা গম্ভীর গলাটা চিনতে কোনো অসুবিধে হল না আমরা তিনজন গিয়ে বৈঠকখানায় ঢুকলাম ঘরে তিন দিকে সোফা মাঝখানে একটা বড় গোল টেবল দেওয়ালে বাঁধানো নেপালের দৃশ্য মেঝেতে তিব্বতী কার্পেট এছাড়া পাশে একটা টেবিলের ওপর একটা রেডিও রয়েছে আরেক কোণে একটা বুকশেলফে কিছু বই আর পত্রিকা আমাদের ঠিক সামনের সোফাটায় একধারে ধারে বসে মগনলাল একটা টিফিন ক্যারিয়ার থেকে পুরিয়ার তরকারি খাচ্ছে একজন চাকর পাশে দাঁড়িয়ে আছে জলের চাগ আর গামলা হাতে নিয়ে এছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি নেই আমি জানতাম আপনি খাওয়া শেষ করে ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছে বললেন মকনলাল আমরা তিনজনই ইতিমধ্যে বসে পড়েছি আপনি কি ব্যাপারে এসেছেন সেটা ভি আমি জানি মিস্টার মিত্তার বাট দিস টাইম इट बार बार खा ना दाना हा? खावे मिस्टर मित्तल बदला ने मौका दें तो बदला धप धप आवाज सुनते बांगलोर ही अंश थे मन हान घर आसर शब्द बोझा मुश्किल मगन लाल हुमक अग्राह्य शांत भाई जिज्ञेस करल फेलुदा मगन लाल अफसोसर भंगीते एक शब्द को <laughs> शरवानी पकेट पान डिबे बार कर মানুষ মারেট সেটার এখানে লেন কাঠমান্ডুতে আজ কি হচ্ছে সেটা আপনি জানেন কি হচ্ছে মিস্টার মিত্তা আপনার পাটানের কারখানা আর কাঠমান্ডুর সুয়োর গোলির গোডাউন আজ তছনচ হয়ে যাচ্ছে মগনলাল সমস্ত দেহ দুলিয়ে অট্টহাস্য করে উঠলেন <laughs> आपनी की भावे है तो मिस्टर मितर है। पुलीस ना थिंग, ना थिंग। की तो मिस्टर विल फाइंड नथिंग नथिंग इरी और सूर गलि देखाम हितावड़ा दिए लो, आवा लो माल इंडिया लोरी ते कोरे सब दवाई खूब भलोले बोध है झिझी डाक छापिए आवाज सुनते पेल फलुदार घर ता এক মুহূর্তের জন্য একবার সামান্য বাঁধিকে ঘুরতে বুঝলাম সেও আওয়াজটা পেয়েছে বুঝলাম মঙ্গললাল কথা শেষ করে কাজে চলে এসছেন ডান পাশের ঘর থেকে যিনি আমাদের ঘরে এসে ঢুকলেন তার বাঁ হাতে ধরা রিভলভারটা সোজা ফেলুদার দিকে তাক করা রয়েছে উঠেন আপনারা তিনজনে উঠেন উঠেন মগললাল হাঁকিয়ে হুকুম দিলেন আমরা উঠলাম মাথার উপরে তুললাম গঙ্গা আরো দুজন লোক তাদের ঠিক ভদ্র বলা যায় না পেছনে দরজা দিয়ে ঢুকে সোজা আমাদের তিনজনকে সার্চ করে ফেলুদার পকেট থেকে ওর কোল্ড রিভলভারটা বার করে মগল কাছে দিয়ে দিল রিভলভার ধারী জগদীশ ভদ্রলোকটিকে দিনের আলোতে দেখেও বাটরার সঙ্গে যে টুকু পেয়েছিলাম তার চেয়ে বেশি পাওয়া যাচ্ছে না ভেরি সরি মিস্টার মিত্তা আপনার আর একজন ফ্রেন্ডকে এখানে আমি নিয়ে এসেছি উনি আমাদের ওষুধ নিয়ে ল্যাবরেটরিতে টেস্টিং করে ঝামেলা করছিলেন তো ন্যাচারালি ওনাকে রোকে দিতে হলো সুবিধা হবে আমার মিস্টার মিত্তর আমার নিজের হার্ট খুব ভালো নেই সেটা বোধ আপনি জানেন না তাহলে কাজ দিল না মগনলাল কথার কোন উত্তর দেবার আগেই গঙ্গা ও কেসরি নামে দুটো সন্ডা মার্কা লোক লম্বা লম্বা দড়ি নিয়ে ঘরে ঢুকে সোজা আমাদের দিকে এগিয়ে আসতেই পরপর এমন কতগুলো ঘটনা ঘটে গেল যেগুলো বলে বোঝানো খুবই কঠিন তাও আমি চেষ্টা করছি প্রথমে বাইরে একটা গাড়ির শব্দতে জগদীশ ভদ্রলোক খচ শব্দে রিভলভারটা সেফটি ক্যাচটা খুলে ভেলুদার দিকে টান করে বাড়াতেই কিছু বোঝার আগে দেখলাম ভেলুদার ডান পাটা একটা হাই কিক করে রিভলভারটাকে ভদ্রলোকের হাত থেকে চিটকে বার করে দিল কিন্তু তার আগে যাওয়াতে তার থেকে সশব্দ একটা গুলি বেরিয়ে বন্ধ সিলিং ফ্যানের ব্লেডের কিনারে লেগে সেটাকে ঘোরাতে আরম্ভ করে দিল এরই মধ্যে কখন যে ঘরে এত লোক ঢুকে পড়েছে জানি না এদের কাউকেই চিনি না কিন্তু বুঝতে পারছি এরা সবাই পুলিশের লোক আর তার মধ্যে কিছু নেপাল আর কিছু পশ্চিম বাংলার এদেরই একজন পুলিশের হাতে বন্দী জগদীশের দিকে আপনার পা হাতে তর্জনীটা এতক্ষণ রিভলভারের ট্রিগারে ছিল বলে দেখতে পাইনি এখন দেখছি তর্জনীতে বেগুনি কালির দাগ জগদীশ বলে কেউ নেই নকল বাটরা নেই লোক একজনই একটু চাপ দিলেই উনি চোখের কন্ট্যাক্ট লেন্স দুটো খুলে ফেলবেন আর তাহলে কটা ভাবটা চলে যাবে আর মিস্টার বাটরা জানেন না তিনি আজ ভোরে চলে আসার পর তার নেপাল পুলিশের একজন অফিসার এক বান্ডিল একশো টাকা নোট বার করে ধরলেন আমাদের সামনে বাটরার মুখ শুকিয়ে গেছে আপনি একটা কাঁচা কাজ করে ফেলেছিলেন কলকাতায় মিস্টার বাটরা আপনি যে জাল নোটটা দিয়েছিলেন সেই কুকুরির দোকানে সেটা আর ফেরত নেননি কারণ একবার যখন বলেছেন সেটা আপনি দেননি তখন আর সেটা ফেরত নেওয়া যায় না ফলে সেটা দোকান থেকে পুলিশের হাতে চলে আসে এখন দেখা যাচ্ছে যে নোটের নাম্বার আর আজ আপনার বাড়িতে পাওয়া নোটের নম্বর এক বাটরা শেষ অবস্থা কিন্তু মগল লাল এখনো তঙ্গি করে চলেছে আমি ফের বলছি মিস্টার মিতার বুকিটা চেপে ধরত লোকটাকে আমি তো এসব পারি কিন্তু লালমোহনবাবুর মধ্যে হঠাৎ এত এনার্জি এসে যাবে সেটা ভাবতে পারিনি দুই রাজ্যের পুলিশ হল দর্শক আর তার মধ্যে আমাদের এই নাটক দুজনের কম্বাইন্ড ঠেলা আর চাপে মগল লাল সোফার সঙ্গে সিধিয়ে গেলেন फेलुदा मध्य बार करके खानिकिड़े फेलुदा से मगल लाल ठोट दुटो सील सब शेषेटारेटर के मत देखते जिन बार कर নেপাল পুলিশ অফিসারের হাতে দিয়ে ফেলুদা বলল এই মিনি ক্যাসেট রেকর্ডারটাই ঘরে ঢুকবার আগেই আমি পকেটে চালু করে দিয়েছিলাম এতে আপনারা এই ভদ্রলোকে জাল ওষুধের কারবার সম্বন্ধে ও নিজেরই বলা অনেক তথ্য পাবেন আমার ধারণা তার আপিসে জনসংযোগের কাজের মধ্যে দিয়েই মগনলালের সঙ্গে বারসার পরিচয় হয় আমরা ফেরার পথে কাঠমান্ডুর আশি কিলোমিটার আগে সাড়ে সাত হাজার ফুট হাইটে দামন ভিউ টাওয়ার লজের ছাতে বসে কফি আর স্যান্ডউইচ খাচ্ছি আমরা তিনজন ছাড়া আছেন ডক্টর দিবাকর নেপাল পুলিশের সাব ইন্সপেক্টর শর্মা আর কলকাতার হোমিসাইড ডিপার্টমেন্টের ইন্সপেক্টর জোয়ারদার ডক্টর দিবাকরকে হাত পা মুখ বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছিল বাংলোর বৈঠকখানার দুটো ঘর পরে দক্ষিণে একটা বেডরুমে হাত পা বাঁধা অবস্থাতেই পা দিয়ে মেঝেতে লাথি মেরে উনি ধপ শব্দ করছিলেন তিনি যে ফেলুদার ফরমাসে তার দোকানের ওষুধ টেস্ট করছেন সে খবর তার চরমারফত পৌঁছায় মোগলালের কাছে তার রাইট হ্যান্ডম্যান বাটরা আজই ভোরে একটা রুগী দেখতে নিয়ে যাবার অছিলায় ডক্টর দিবাকরকে তার বাড়ি থেকে তুলে নিয়ে মগল তুলে এখানে চলে আসে মগললালের দলকে নিয়ে যাওয়া হয়েছে কাঠমান্ডু এলএসডি খেয়ে তার কি প্রতিক্রিয়া হয় সেটা কালকের আগে জানা যাবে না ঘড়িতে বলছে পাঁচটা পাঁচ বেশ বুঝতে পাচ্ছি আমাদের চারদিকে ঘিরে থাকা হিমালয়ের বিখ্যাত চূড়োগুলোতে একটু পরেই সোনার রং ধরতে শুরু করবে বাটরা চতুর লোক শিক্ষিত আর ভদ্র বলে তার ভারতবর্ষেও যাতায়াত আছে এই সব জেনে মহনলাল বাটরাকে তার চোরা কারবারের মধ্যে জড়ায় अनीेंद्र सोम जाले पीछे उठे पड़े शुने मघल लाल बाट्रा के दिए हटा मतलब कर सोम कलक्रा के तरह संगे पाठायरपोर्टे ना प्लें बाट्रा सोमर संगे आलाप करा अस्वीकार कर सोम नोटबुके एक कथा लेखा एविर विषय आना दरकार আমি প্রথমে ভেবেছিলাম এবি হল অ্যান্টিবায়োটিক্স কিন্তু যখন জানলাম বাটরার প্রথম নাম আনন্তলাল তখন বুঝতে পারলাম সোম আসলে বাটরার বিষয়ে আরও জানবার কথা লিখেছিল হয়তো আলাপ করে বাটরা সম্বন্ধে সোমের মনে কোন রকম সন্দেহ দেখা দিয়েছিল আমার বিশ্বাস কথা চলে সোম বাটরাকে বলেছিল সে কলকাতায় এসে আমার সঙ্গে দেখা করবে বাটরা আমাকে নামে জানত তার তখন বিশ্বাস হয় যে সে যদি সোমকে খুন করে তাহলে সে খুনের তদন্ত করব। নিউ মার্কেটে আমার সঙ্গে দেখা হয়ে যাবার ফলে একটা তৈরি করার আশ্চর্য ফন্দিটা তার হাতে প্লাস্টিকের ব্যাগে নতুন কেনা একটা নীল রঙের শার্ট ছিল আমার সঙ্গে আলাপ হওয়ার পর মুহূর্তেই সে কোনো একটি কাপড়ের দোকানে ঢুকে তাদের ট্রায়াল রুমে গিয়ে পুরোনো জায়গায় নতুন শার্টটা পরে নিয়ে পুরোনো আরেকটা প্যাকেটে ভরে আমাদের সামনে দিয়ে হেঁটে চলে যায় এবং বুঝিয়ে দেয় সে আমাদের আদৌ চেনে না পর বিকেলে আমার বাড়িতে এসে সে নকল বার ধারণাটা আমার মনে আরও বদ্ধমূল করার চেষ্টা করে তার পর দিন সকাল নটায় তার কাঠমান্ডুর ফ্লাইট মালপত্র নিয়ে ট্যাক্সি করে ভোরে হোটেল থেকে বেরোয় পাঁচটায় সেন্ট্রাল হোটেলে গিয়ে সোমকে খুন করে চলে যায় এয়ারপোর্টে ছুরিটা সে দেখেই যায় যেন আমি মনে করি যে গ্র্যান্ড হোটেল থেকে যে লোকটা ছুরিটা কিনেছিল অর্থাৎ নকল বাটরা সেই খুনটা করেছে কিন্তু প্রদোষবাবু আপনার প্রথম সন্দেহটা হয় কখন প্রশ্ন করলেন ইন্সপেক্টর নিউ মার্কেটে বাটরার একটা পুরনো ফাউন্টেন পেন দিয়ে আমি তার নোটবুকে আমার ঠিকানাটা লিখে দিই সে আমাকে দিয়ে লেখালো কারণ নিজে লিখলে লিখতে হতো বা হাতে সে প্রমাণ করতে চেয়েছিল যে নকল বাটরাই লেফট হ্যান্ডেড কিন্তু ব্যাপার হচ্ছে কি যারা ন্যাটা হয় তারা এক কলম দিয়ে বেশি দিন লিখলে সেই কলমের নিব একটা বিশেষ অ্যাঙ্গেলে খয়ে যায় ফলে রাইট হ্যান্ডেড লোকেদের সেই কলম দিয়ে লিখতে একটু অসুবিধা হয় এই সামান্য অসুবিধাটা তখন বোধ করেছিলাম কিন্তু গা করিনি পরে যখন জানলাম যিনি খুন করেছেন তিনি লেফট হ্যান্ডেড তখনই প্রথম খটকাটা লাগে আর তখনই স্থির করি যে কাটমান্ডু গিয়ে ব্যাপারটা একটু তলিয়ে দেখতে হবে দেখবো যে খুন একটা নয় দুটো সেটা প্রশ্ন করলেন শেষ পর্যন্ত মুখ খুললেন ডক্টর দিবাকর উনি ঠিকই বলেছেন টিটেনাসের ওষুধ আমার টেস্ট করা হয়ে গিয়েছিল কিন্তু খবরটা মিস্টার মিত্রকে দেওয়ার সুযোগ হয়নি ওটা সত্যিই ছিল জাল কাজে ইনজেকশনের পর টিটেনাস হয়ে মরাটা একরকম খুনবোই কি যারা জাল ওষুধ চালু করে তারা তো একরকম খুনি আমি কিন্তু জাল ওষুধের কথা বলছি না এবার হয়ে চাইলেন দিকে। তাহলে কিসের কথা বলছেন। সেটা বলার আগে আমি একটা কথা বলতে চাই হিমাদ্রি চক্রবর্তী বছর তিনেক আগে একটা চোরা কারবারের ব্যাপার ফাঁস করে দিয়েছিল এই নতুন চোরাকারবার সম্বন্ধেও তার মনে সন্দেহ জেগে থাকতে পারে সে খবর বাবু আমাদের দিয়েছেন সুতরাং মঙ্গললের দিক থেকে তাকে হঠাবার একটা বড় কারণ পাওয়া যাচ্ছে মঙ্গললাল সে ব্যাপারে পেচোপা হবার পাত্র নয় কিন্তু হটাবে রাস্তা আছে যদি একজন ডাক্তার তার হাতে থাকে ডাক্তার ডাক্তার কোন ডাক্তারের কথা বলছেন আপনি এমন ডাক্তার যার অবস্থার উন্নতি দেখা গেছে সম্প্রতি নতুন গাড়ি নতুন বাড়ি সোনার ঘড়ি সোনার কলম একটা আপনিও যে বাটরার মতোই মঙ্গল একটা রাইট হ্যান্ড ম্যান সেটা কি আমি জানি না কিন্তু জল দিয়ে কি খুন করা যায় জল দিয়ে খুন করা যায় না। জল দিয়ে যায় না ইন্সপেক্টর জোয়ারদার গম্ভীর ভাবে মাথা নেড়ে সায় দিলেন ডক্টর দিবাকর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন এবার আবার ধপ করে বসে চেয়ার থেকে গড়িয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলেন আসল গল্প এখানেই শেষ তবু লেজুর হিসেবে তিনটে খবর দেওয়া যেতেই পারে এক এলএসডি খে মগলালের প্রতিক্রিয়া মোটেই ভালো হয়নি একটা না তিন ঘন্টা ধরে হাজতের দেয়াল নোখ দিয়ে আচড়ানোর পর ঘরের টেবিল ক্লথটাকে কাশির কচরি গলি রাবড়ি মনে করে চিবিয়ে ফালা ফালা করে দেয় রাবড়ি দুই ওষুধের চোরাকারবার আর সেই সঙ্গে জাল নোটের কারবার ধরে দেবার জন্য নেপাল সরকার ফেলুদাকে পুরস্কার দেয় যাতে কাঠমান্ডুর পুরো খরচটা উঠে আসার পরেও हाते बेश हाथ बेसूनोन जोड़ाड़ी हो जा भद्रलोक शुद्ध राग को घर सोफाय बस जप जंत्र घोराते लगल এইট পয়েন্ট থ্রিতে এতক্ষণ শুনছিলেন আমার রহস্যান্ড কাঠমান্ডুতে রচনা সত্যজিৎ গল্প পাঠে ও আমার কুর্দত ভাই তো আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি ওরপে জটায়ুর ভূমিকায় জগন্নাথ বসু আমার চিরশত্রু মহনলাল মেঘরাজের চরিত্রে দীপ অনন্তলাল বটরা মীর অনেকেন্দ্র সোম ও অন্যান্য কিছু চরিত্রে রিচার্ড ইন্সপেক্টর মোহিম দিবাকর ও প্রধানের চরিত্রে অগ্নি হরিনাথ চক্রবর্তীর বিপুল ভৌমিক পুষ্পল টি রিসেপশনিস্ট ও ক্যাসিনোর বাঙালি মহিলা শ্রী এয়ার হোস্টেস মোহর ইন্সপেক্টর জোয়ারদার অমর্ত এবং ফেনু মৃত্যুরের ভূমিকায় আমি সব্যসাচী চক্রবর্তী শব্দগ্রহণ আবহ সংগীত ও স্পেশাল সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী মির্জি নাইনটি এইট পয়েন্ট থ্রি আন্তরিক ধন্যবাদ জানায় শ্রী সন্দীপ রায়কে এই উদ্যোগে তাদের পাশে থাকার জন্য শেষ হলো মির্চি 98.3 তে আমার রহস্য এডভেঞ্চার যত কান্ডো কাঠমান্ডুতে নমস্কার